বন্দ গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নীত নন্দো শ্রী নন্দনন্দন বন্দে রয়ে গোপীজন্য সামুত বৃন্দন মনোহর বন্যাগল্পতৃপা সিনেচ পতিত পাবনে বৈষ্ণবেম নম মূকি বাজ পঙ্গু লং হৈতগিং কিংবন্দে পরমান বৃন্দ তুলসী দেবৈ পিয়া বৈ কেশবস্তিপে দেবী সব তৈ নমো নম নারায়ণ নমস্কৃত নর দেবিং দেীং সরস্বতী বাস ততোজ মুদী সংকর্ণ কথোপদেশে গৌরী পত্রৈ প্রকাশনে সদা গুর্ভক্তিযুক্ত ভক্তি প্রমদা জগোদ্্য ধৈর্য সদা পিভবমীষ্টদ তেদম শিব বিম ভীতাহম্পনুতালিবোত বন্দে মহাপুষতে চরণার ত্যাক্তদু তজ্জ সুপি তর্যিম ধর্মীষ্টারচগা দু মেঘ দৈত্য শিবধা বদ বন্দে মহাপুষতে চারণরবিদ পাল্লবখ চন্দমি ছটা বিসুর্জিত কিমপি সাগর সারমি সারাধিকা মি কৃপ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গদা সেয়ৈত গদাধর সেবাশা দি সে গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ গদা গদাধর শেবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে র রাম হরে হ আজানু লবিত ভুজৌ কনকীতনয় কবি কমলাুতাৌ বিশ্বরৌজবর যুগধরপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ কুণা ভূতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare হরে হরে হরে রাম হরে রাম রাম Bhaje ভজে বজ্ডন সমস্ত khandanam ভজে ভজ্ডন সম্ডন সমণ্ডন স্বভক্ত চিতর সদৈব নন্দ নন্দন স্বভক্ত চিতরঞ্জন সদৈব নন্দ নন্দন शिलभक्ति सिद्धान सरस्वती गोस्वी ठाकुर बहुपा जानी कृष्णर कथा आप बड़ई अबाकरफ्लेक्सी शिल भक्ति सिद्धान सरस्वती ठाकुर बहुपा जानी कृष्ण कथा आप बड़ई अबा विश्वास होते चाहे ना বাস্তব এক সত্যের রাজ্য আছে যেটাকে বলে বাস্তব সত্যের রাজ্য যেখানে অনন্য প্রেম বিতরণ হচ্ছে সেই পরাৎ পর নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যার সঙ্গে সমস্ত রকম রসের আদান প্রদান করা সম্ভব হয় কালকে আলোচনা করা হয়েছিল যে জীবগণ কখনও रस छाड़ा बेचे थे ना, ना। समस्त जीवगण तरह पूर्वपूर्व संस्कार अनुजाई विभिन्न रसर भजन थकें रस छाड़ा जगत स्थिति नई बस शून्य जदिए जगते क्यों ही बाधवार इच्छा करबा कि आलोचना प्रसंगे देखे ना तो जीव सकल मरते चाय ना तो রস ছাড়া থাকতে চায় উপনিষদ উত্তর দিচ্ছেন সে সেখানে বলছেন রস ও রস এ বহি অয়ম লব্ধ আনন্দ অর্থাৎ বলছেন অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত কিছু আস্বাদনের বিষয় রসের বিষয় সমস্ত কিছুর মূলেতে আ কিন্তু সেই গোবিন্দই রয়েছেন সমস্ত কিছু রসের পেছনে অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণ ছাড়া কিছু নেই তারই জন্য অনন্ত ব্রহ্মাণ্ড এই রস পাচ্ছে রসও এবয়ম বলছেন ইনি এবা বলা হয়েছে নিশ্চয়াত্রিকা কৃষ্ণই হলো একমাত্র রসের উৎস অনন্ত ব্রহ্মাণ্ডে এই জগতের লোক যে রস আস্বাদন করছে এই জড়ো রস এটাও কৃষ্ণ না থাকলে সম্ভব না যেমন আমরা বলেছিলাম একটা বাস্তব বস্তু না থাকলে তার ছাওয়া ছায়া যেন সম্ভব হয় না একটা বাস্তব বস্তু থাকলে তবে তার ছায়া পড়তে পারে সেরকম অপ্রাকৃত জগতের যে ভগবান রসের বিন্যাস করেছেন তিনি রসের মূর্তি আর তিনি আছেন বলে এই জগতে যে জড় রসের एक पड़े से नहीं जगतर लोक व्यस्त शास्त्र प्रमाण आक्तगण के भगवान पोषण करें लादिन द्वारे लादिनी लादायती आनंददाय आनंददान करें आह्ला दान करें यजे लादिनी अप्राकृतिक जगते जो भक्त पोषण करें जीछू करें सही भक्तर द्वारा लाधिन द्वारे थे और जड़जगते जो रस जगतर लोक पे थे ये हे अप्राकृत जगत रसर विकृत प्रतिफलन य जगतर जे रस आई रस प्रमाण करते जगते एक वास्तव रस आ जेटा लाभ कर ले जीवर चिरंतन अभाव मिटे जाए जेटा ना लाभ करा पर्यत जीवे जगते कोकम भाव सुख विधान सम्भव है ना कि तथापि ता एक निजे चेष्टा चालिए जा प्राप्त जो परम सुखस्वरूप भगवान के बाद दिए तरा सुखर प्रचेषा करें एभव तरा दुख के बरण कर প্রহ্লাদ মহারাজ সব উত্তর দিয়েছেন সংসারিক লোক যে আনন্দ ভোগ করছেন এই সবের সমস্ত উত্তর দিয়েছেন এগুলো যদি যথাযথভাবে বোঝা যায় তাহলে ভগবানের ওপর ভগবানের স্বরূপ জানলে পরে ভগবানের স্থিতি জানলে পরে যাবান হাম যথা ভাব যদ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞান মস্তুত্তে মধনগ্রহাত ভগবান ব্রহ্মাকে বলেছেন আমার অনুগ্রহে তুমি জেনে নাও কিন্তু আমরা যদি সে অনুগ্রহ না পাই তাহলে সেই জিনিস জানতে পারব না আমাদের মনে হবে ভগবান সমস্ত পঞ্চবিদ বিভিন্ন রস এক একচ্ছত্র অধিপতি আস্বাদন করে নিচ্ছেন রসগুলো এরকম একটা ভাব দেখা দেবে বলা হয়েছে ভগবান গীতাতে বলেছেন জন্ম কর্ম চ মমে দিব্যম হ্যাঁ যত ত্যাগটা দেহম পুনর্জন্ম নৈতিমিত সহার্জনা দিব্য মানে জন্ম কর্ম চমে জমে ব্যক্তি তত্তত যিনি আমার জন্ম এবং কর্ম লিলা আদি সবকিছু অপ্রাকৃত অনুভব করতে পারেন প্রথম কথা হলো অপ্রাকৃত অনুভব করা যায় না কোয়াইট ইম্পসিবল সম্ভব নয় প্রাকৃত বিষয়ের সঙ্গে ওতপ্রতভাদে এমন জড়িয়ে পড়েছেন জীবসকল আজকে নয় অনন্ত কাল ধরে এই জড় বিষয়ের প্রতি অভিনিবেশ হওয়ার জন্য এগুলোর প্রতি এমনই দৃঢ় অভিনিবেশ হয়ে গেছে যে এগুলোকে ইনসেপারেবল নিজের থেকে কখনো আলাদা করে তারা দেখতে পাচ্ছে না ভাবতেই পারে না ওই জন্য তারা যা কিছু রসের চিন্তা করে ভগবান যে রস আস্বাদন করে সেটাকেও তারা চিন্তা করে নিজের যে রস আস্বাদন করে তার ব্যাকগ্রাউন্ডে চিন্তা করে তার একটা প্রেক্ষাপট তার একটা প্রেক্ষাপট তৈরি করে বলে এই প্রেক্ষাপট এর ব্যাকগ্রাউন্ডে এবার চিন্তা করে হয়তো ভগবান এরকম করতে পারে এই যে অ্যাজামশান এগুলো সব চলে না আমি আলোচনা প্রসঙ্গে অনেক ইন্টালেকচুয়াল সমাজে এই সব কথার উত্তর দিয়েছিলাম সেখানে বইছিলাম যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যানট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্য অ্যাপসলিউট ট্রুথ অপ্রাকৃত জগতের যে বিষয় এতে তোমার লজিক্যাল অ্যাসামশান ইন্টারপ্রিটেশন ভাবনা চিন্তা কোনো কিছুই এগুলো কাজে লাগবে না কাজেই যে সমযেতে জীব সর্বাঙ্গীনভাবে ভগবানের শরণাগত হয় অর্থাৎ ভক্তার স্মরণাগত হয় ভগবানের সোজাসুজি শরণাগত হওয়ার কোনো রাস্তাই ভক্তের মাধ্যমে সেই সময়তে তার কাছে এই সময় তো অপ্রাকৃত যে বিষয়বস্তুগুলো সব ধীরে ধীরে ধ্যান ধারণাগুলো পরিষ্কার হতে শুরু করে যেরম পরিমাণে জীব শরণাগত হতে থাকে যেরাম পরিমাণে জীবসকল স্মরণাগত হয়ে থাকে ভগবত চরণে সেই পরিমাণে অপ্রাকৃত জগতের রহস্য তার কাছে খুলে যায় যে পরিমাণে সে স্মরণাগত হবে ঠিক সেই প্রপর্সনে সেই পরিমাণে তার অপ্রাকৃত জগতের রহস্যের যে পর্দাটা খোলা হবে মায়া দেবী সরিয়ে দেবেন যোগমায়া মায়া মহামায়া সরিয়ে দেবেন অর্থাৎ যোগমায়ার কৃপা হবে সে অবস্থায় বা বহুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন মথুরা হলো জ্ঞান ভূমিকা ভগবান জন্মেছেন এই কথাটা শুনলেই আমরা চমকে উঠি হলে আমরা তো এতকাল শুনেছি ভগবান অজর ভগবান জন্ম হয় না তাহলে যখন ভগবানের জন্ম হয় তখন নিশ্চয়ই আমাদেরই মতো কিছু একটা হবে যখন ভগবানের জন্ম হলো তাহলে জন্ম একটা একটা প্রশ্ন আসছে এই সময় জন্ম হলেন আমাদের যেমন জন্ম হয় হ্যাঁ সেখানে যেমন কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যেখানে বসুদেবজি কেরাম যুক্তি দিয়েছেন মৃত্যুর জন্ম বতাং বির দীহন সহজ আয়তে বা অদ্য শান্তে মৃত্যুর বই প্রাণাম ধুব অসুরকে বলেছিলেন কংসকে দেখো তুমি এঁকে মারছ অবলা তোমার বোন ছোট বোন তাওবা তার বিবাহ উদ্বাহ পর্বাণী এত শুভ দিনে তোমার বিরত্ব থাকবে তো জগতে ভোজ বংশে তুমি কিন্তু বিশাল বিরত্ব তোমার আছে সবাই জানে তোমার যশ গান করে থাকে সেই বীর বীরত্ব সেই যশ কি এই অবলা নারীকে মারলে তোমার থাকবে কংস তখন একটু চিন্তায় পড়েছিলেন কেন যারা প্রতিষ্ঠাকামী তারা প্রতিষ্ঠার জন্য দে ক্যান ডু এনিথিং প্রতিষ্ঠার জন্য এটা তো ভালো কাজ এটা তো একটা তত্ত্ব উপদেশ করেছেন এটা মেনে নিল কিন্তু আমি বলেছিলাম সেদিন যে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য প্রতিষ্ঠাকামী ব্যক্তি কি করতে পারেন বলেছিলেন যে দে ক্যান কাম ডাউন টু এনি লেভেল যে কোনো লেভেলে নিচু লেভেলে নেভে আসতে পারেন তারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপ্রাপ্তির জন্য যা খুশি করতে পারে। এরকম একটা প্রতিষ্ঠা বিষয় সাধুগণকে শেষ মার মারেন ভগবান এই প্রতিষ্ঠা দিন শেষ মার কামিনী কাঞ্চন সব জয় করে নিল মায় করে নিচে সব হয়ে গেল শেষ অস্ত্রটা ভগবান এবার এটা দিয়ে দেখি সে এখন সে অবস্থায় যদি দেখে ভগবান দেখে যে না এ তো প্রতিষ্ঠা আমি কিছু করতে পারলাম সেই সময় সেই প্রতিষ্ঠাটা তার হয়ে যায় বৈষ্ণবী প্রতিষ্ঠা যেটা হয়েছিল পরমাংশ শ্রেষ্ঠ শ্রীশিল ভক্তিপ্রমোদ পুরী সেই মহারাজ তিনি যেভাবে ভরণ করেছিলেন যারা জানেন তারা জানেন প্রতিষ্ঠা নেবেন না বলে কোনো শিষ্য বানাবেন না কিছুতেই মঠ মন্দির করবেন না শেষকালে কি হল নব্বই থেকে একশো দুই তিন বছর এই বারো বছরের মধ্যে সমগ্র জগতে তার নাম ছড়িয়ে পড়ল তিনি কিন্তু চাননি এটা তার কিন্তু জড় প্রতিষ্ঠা ছিল না বৈষ্ণবী প্রতিষ্ঠা বৈষ্ণব আসনে যখন কেউ প্রতিষ্ঠিত হয়ে যায় সেই সময় তার কাছে যে প্রতিষ্ঠাগুলো আছে, সেগুলো তাকে পীড়া দিতে পারে না সেইগুলো সমস্ত হয়ে যায় বৈষ্ণবী প্রতিষ্ঠা যেটা সম্বন্ধী শিলা শিলা স সরস্বতী সাগর জানিয়েছেন বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করনিষ্ঠা তাহানা কলিরের অভিবর গৌরব বৈষ্ণবী প্রতিষ্ঠা সেটা একটা অনেক উচ্চস্তরের দর্শন সেখানে প্রতিষ্ঠাগুলো নিজে গ্রহণ করার কোনো তাগিদ নাই আগেও বলা হয়েছিল গৌরীয়গণের যারা গৌরীয়গণ আছেন বাস্তব যারা গৌড়ীয় গৌরীয়গণ বলে যাদের বলা হয় গৌরীয়গণ কাদের বলা হয় যারা শ্রী চৈতন্য মহাপুর আচার এবং আদর্শ নিজের জীবনে সম্পূর্ণরূপে গ্রহণ করেছে সেই গৌরীয়গণের মধ্যে যদি তাদের কিছু বিশেষ গুণাবলী দেখা যায় কিছু স্পেশালিটি সেই গুণাবলীর জন্য তারা কিন্তু সেখানে গর্বিত হন না তারা জানেন সমস্ত কিছু তাদের যা কিছু কৃতিত্ব কৃতিত্ব তারা দাবি করেন না নিজেরা সমস্ত কিছু কৃতিত্ব তারা দাবি করেন আকর্ষণ সেই মূল স্থান থেকে আসছে সোর্স মেন সোর্স সেখান থেকে আমার কাছে আসছে সব কিছু সেই জন্য তারা ভগবানের গুরুবৈশবের যে প্রতিষ্ঠাগুলো সেগুলো নিয়ে জীবনে আত্মসাত করেন না সরস্বতী ঠাকুরের কথা হলো মথুরা জ্ঞান ভূমিকা सेने भगवान अवतीर्ण हल और बृंदावन हल से प्रेम राजेम मेला से सब जगह जाते सब प्रेम देखते क्यू ज्ञान जो भूमिकाय देखा जागल को अतिक्रम करपरे उठते ब्रजबासीगण के आनुगत्य थले अप्रकृत जगत सब किस यथाजगत वृंदावन अंतकरण सबकिू बोझा जाए বৃন্দাবনের অন্তকরণের যে বিষয়বস্তু বুঝতে গেলে বাস্তবিক বাক্যে ব্রজবাসীগণের আনুগত্য করতে হয় ব্রজবাসীগণের আনুগত্য না করলে হয় না ব্রজবাসীগণের আনুগত্য মানে হলো আমি একটা ওপেন টার্ম ব্যবহার করলাম খোলা বিষয় আমি পাঁচ যে যে পাঁচটা রস আছে এবং সাতটা গৌণরস রোজ ১২টা রসের বিনিময় কৃষ্ণের সঙ্গে পরিপূর্ণরূপে সম্ভব আমি আগেই বললাম যে জড়জগতের লোক রস ছাড়া বাঁচতে পারে না সেই রসগুলো বিকৃত রস হলেও তার মধ্যেও কিছুটা পরিমার্জিত হয়ে যেগুলো আমাদের কাছে আসে ভদ্র সমাজ বলে যেটাকে আমরা বলি সেটাকে তো যেটাকে আমরা বলি ভদ্র সমাজ শাস্ত্রীয় ভাষায় এটা অনেক উপরে ব্যাখ্যা করতে হবে সেখানে যে রসটা আদান প্রদান আদৌ সম্ভব সেই বিকৃত রসটার যে একটা একটু পরিষ্কার হয়ে যেটা হচ্ছে সেটাতে সেটাতে শান্ত দাস বাৎসল্য মধুর ইত্যাদি রস শান্ত রস অনেকে অনুভব করতে পারেন না সেরকম আর সেইগুলো এই যে এই রসগুলো এইগুলো সব আদান প্রদান করে থাকেন কাদের সঙ্গে করেন বলে সমস্ত এই যে রসের আদান প্রদান করে থাকেন সমস্তগুলো জড়ো ব্যক্তিদের সঙ্গে সমস্ত জড় ব্যক্তি তুমি তোমার স্বামীর সঙ্গে প্রীতি বিনিময় করছ ভালোবাসা সেটা মধুর রস করছো আর মা বাবার সঙ্গে যেটা হচ্ছে বাবা মা তোমাকে ভালোবাসছে বাসল্য রস হচ্ছে বন্ধু বন্ধুকে ভালোবাসছে সক্ষর রস হচ্ছে কোনো তোমার সেবা করছে কেউ তাহলে তোমার দাস্য রস হচ্ছে এই যে এগুলো হচ্ছে এগুলো সব কিন্তু যে অবস্থায় যাক সবকিন্তু কিন্তু বিকৃত রস যেহেতু রূপে বিশুদ্ধ অবস্থায় এগুলো কখনোই যেতে পারে না সেই জন্য এগুলো সবই বিকৃত রসই থাকবে পরিপূর্ণ রূপে মার্জিত হওয়া সম্ভব নয় এই রসগুলো আদান প্রদান তারা করছেন আর কপিলজি মহারাজ আমাদের পরিষ্কার জানিয়েছেন কপিলজি মহারাজ পরিষ্কার জানিয়েছেন সঙ্গ য সংস্কেতের হেতহ অসস্য স এব স্ব সাধুসুক্রতাহ মক্ষ দারম অপাবৃতম এই কথাগুলো না বলে আমি শুরু করতে পারি না এগুলো ব্যাকগ্রাউন্ড সেই যে বলছেন কপিলজী মহারাজ মাকে বলছেন দেব দেবাহতি মাকে যে সঙ্গ য সংস্কৃতের হেতু হ যে সঙ্গগুলো জীবসকল করে থাকে সেই সঙ্গগুলো তাদের বন্ধনের কারণ হয়ে থাকে সঙ্গ য সংস্কৃতের হেতু হোক তারা এই সঙ্গগুলো করছে কাদের সঙ্গে জড়োজগতের সমস্ত ব্যক্তি বিশেষের সঙ্গে সমাজের সঙ্গে বিনিময় করছে যেগুলো সবই কিন্তু জড়। এই জড় বিষয়বস্তুর সঙ্গে তাদের সঙ্গ অর্থাৎ প্রীতি বিনিময় হওয়ার দরুন তাদের একটা বন্ডেজ হয়ে যাচ্ছে এরকম হাত পড়ছে এই যে বন্ডেজটা হচ্ছে এটাই তাকে জন্ম জন্ম ধরে এই মহাম মহামায়ার কারাগারে साधन सृष्टि स्यर भवनानी दुर्गा जगत सब कंट्रोल कर देवीधाम देवीधाम देवी, देवी, देवी महेश जाए तेसु ते ते प्रभा প্রভাব নিচয়া বিহিতাষ্ট্র যে এটা হচ্ছে দেবীধাম তারপর মহেশধাম আস্তে আস্তে ওপরে উঠবে এই করতে করতে তুমি যতক্ষণ পর্যন্ত বিরজায় গিয়ে ধাক্কা মারছ বিরজায় গিয়ে ধাক্কা মারলেও হবে না বিরজা অর্থাৎ বিরজাকে পার করতে হবে তোমার তোমার যে প্রাকৃতিক গুণাবলী রয়েছে সমস্তগুলোকে ধৌতো মা পুরুষও যে শ্লোক বলেছিলাম कृष्णपाद मोलम नमन चती दौत आत्मा पुरुष जरा दौत आत्मा अर्थात धोआकर तीन कृष्ण गुणगान एक बिंदु सुनते पाये तीचुते ही कृष्णपाद पद्म छाड़ते पुरुष कृष्णपाद मोलम नमन चत किाता मत काड़ाते आठ स्कंदे सुंदर भाई बोला जे যোগ তপ আদির দ্বারা কিছুতেই ন নোক বলছেন ন তথা আধ্যাত্মা ভুলে গেলাম শ্রোকটা সেটা বলি আমি বলছেন এই হৃদয় কিন্তু কিছুতেই নির্মল হবে না যতক্ষণ পর্যন্ত তৎপুরুষও হ্যাঁ তৎপুরুষ মানে তৎ পুরুষার্পিত তৎপুরুষার্পিত প্রাণ অর্থাৎ ভগবানের চরণে যারা অর্পণ করেছেন প্রাণ যারা সেরকম ধরনের পুরুষের যতক্ষণ কিপা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো রাস্তা হবে প্রহ্লাদ মহারাজ একই কথা বলেছেন সেই জন্য সেখানে জানানো হচ্ছে যে এই যে রসগুলোর কথা বলতে গিয়ে কপিলজি মহারাজ মাকে সাবধান করেছেন যে জগতের জীবসকল যে সমস্ত রসের আদান প্রদান করে পৃথির আদান প্রদান করে সঙ্গ করে সঙ্গ অর্থে ভক্তিম ব্যাখ্যা করেছেন হে মহোদয়গণ সঙ্গ মানে হচ্ছে সঙ্গ অর্থে পৃথিবিনিময় পৃথিবিনিময় না হলে সঙ্গ হয় না যে যে বস্তুর প্রতি আসক্তি আছে যে ব্যক্তির প্রতি আসক্তি আছে তার সঙ্গে পৃথিবিনিময় হয় বলে তবেই সঙ্গ হয় সঙ্গ অর্থে প্রীতি সেই সেখানে ভক্তিমন্ত ঠাকুর জানাচ্ছেন যে যেতু সঙ্গ অর্থে আর এই সঙ্গ জগতের জীবের সঙ্গে জগতের বস্তুগুলোর সঙ্গে হওয়ার দরুন বদ্ধজীবের সমস্ত বন্ধনগুলো হচ্ছে যদি এটাকে না করে স এব স্বাদুসিকৃত এই তুমি প্রীতি বন্ধ করে দিই কেউ যদি বলে আমি পৃথিবীতে করব না আমি কিছুই করব না আমি সঙ্গ করব না হতে পারে না অ্যাবসার্ট সঙ্গ করবে না হয় না সঙ্গ করতেই হবে সঙ্গ করবে না হতে পারে না এক কালকেও বলা হয়েছিল যে মন কখনো খালি যায় না মাইন্ড ক্যান নেভার গো ভ্যাকেন্ট মন খালি যায় না মনকে খালি করা যায় না যারা নির্বিশেষ ধ্যান করেন তাদের মনেও কিছু না কিছু নির্বিশেষের বিষয় থাকে সেখানেও একেবারে নয় তাহলে মন যখন খালি করা যায় না তাহলে আমি এই পরবস্তুর প্রতি আমি কী করে নিয়ে যাব সেইটার রাস্তায় বলা হয়েছে যে একমাত্র চৈতন্য মহাপ্রু বলেছেন ভগবানের অপ্রাকৃত লীলাগুণ আস্বাদন করো ভক্তমুখে সেটাও স্বাভাবিক কথা নয় তার আগেও প্রস্তুতি আছে লীরা কথা শুনতে বসলেই যে হয়ে যাবে তার নয় তার আগে অনেক প্রস্তুতি আছে সেগুলো সেই জীব আত্মার হয়তো সেই সংস্কার সেরম হয়নি সেই জন্য সাধুসঙ্গ প্রয়োজন হয় তারপর সমন ক্রিয়া হবে সব কিছু হয় ধীরে ধীরে এগুলো সব পর্যায়ে আছে ভজনের সব ক্যাটেগরি আছে সব ডিভিশন এইগুলো আস্তে ভজনের স্তর তারপরে জীব সেই অবস্থায় পৌঁছাতে পারে নচেদ তার সুবিধা হয় না সেই জন্য কপিলজি মহারাজ মাকে আগেই সাবধান করেছেন আপনাদেরও সাবধান করলেন আমাকেও সাবধান করলেন সঙ্গোজ সংস্কৃতের হেতহ অসস্য বিহিত দিয়া অসৎ বলেছেন কাকে যেগুলো অনিত্য যেগুলো তোমার চিরকাল থাকবে না যাহা রাখি চাই ভাই তাহা নাই থাকে ভাই অনিত্য হ্যাঁ এই সমস্ত এই জগৎ হচ্ছে বিনিস্বর নষ্ট হয়ে যাবে সেই সব অস্থায়ী বস্তুগুলোর সঙ্গে পৃথিবী করা পৃথিবিনিময় করা দরুন সেই বস্তুগুলো যখন সেই সেই ব্যক্তির কাছ থেকে হারিয়ে যায় যেমন স্বামী চলে গেল তখন সে পাগল হয়ে গেল তার বাচ্চা চলে গেল তখন সে পাগল হয়ে গেল কেন সে সংসারটা করেছিল তত্ত্ব জেনে করে নাই তার কানবার তার দুঃখের কারণ হলো একটাই সে তত্ত্বকে অবগত হয়ে সংসারে নাবে নেই তেল মেখে জলে স্নান করতে নাবে জল লাগে না সেরকম তত্ত্ব জেনে তখন যখন জীব সংসার করতে নাবে তখন তার সংসারের জিনিসগুলো তাকে স্পর্শ করতে পারেন কেমন উদাহরণ শিল সচিরানন্দ ভক্তিমে ঠাকুরের সংসার দেখুন আপনি যদি সমালোচনা করেন বিবৎস কাণ্ড হয়ে যাবে ছিল ঠাকুরের দুই পরিবার ছিল প্রথম পরিবার চলে গেছিলেন পরবর্তীকালেও কত সন্তান ছিলেন আপনারা দেখুন জীবনটা দেখুন সমগ্রিক সামগ্রিকভাবে সম্পূর্ণ তিনি ভগবানের চরণে দিনভোর প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড ভগবানের সেবায় তিনি নিয়োজিত করেছেন শিবা আদি ভক্তবৃন্দুকে দেখুন তারা কীভাবে সংসার করেছেন তারা কৃষ্ণের সংসার করেছেন এই জন্য আমরা উপদেশে পাই ঠাকুরের কৃষ্ণ সংসার করো জীবে অনাচার কৃষ্ণ নাম সর্বধর্মসার এর দ্বারা কিন্তু এই যে কৃষ্ণের সংসার করো ছাড়ি এই কৃষ্ণের সংসার কিন্তু দুটো মানে হবে এক হচ্ছে যারা গৃহী ব্যক্তি তারা যদি কৃষ্ণকে সেন্টার করে কৃষ্ণকে কেন্দ্রে রেখে কৃষ্ণের কারণে সংসার করেন তাদের সংসারটা কৃষ্ণের সংসার হবে আর সাধুগঞ্জে ত্যাগটা আশ্রম করে এইখানে একটা সংসার হচ্ছে এটা সংসার নয় এখানে সংসার নয় এখানে তো সংসার হচ্ছে সব চলছে এটা কৃষ্ণের সংসার আবার যারা গৃহী ব্যক্তি যারা কৃষ্ণের জন্য সমস্ত কিছু দিয়েছেন প্রাণ ধন সমস্ত কিছু দিয়েছেন অর্পণ করেছেন তাদের যে বাহ্যধিষ্ঠিত সংসার দেখা যাচ্ছে তার স্ত্রীকে তিনি কৃষ্ণের দাসী মনে করেন পুত্রকে দাস দাসী যেমন শিবানন্দ সেন করেছিলেন এগুলো সব জন্য প্রমাণ আছে আমাদের কাছে তারা এই ধরনের সংসার করেছিলেন সেইজন্য আমরা দশম স্কন্দে যে আলোচনা করতে বসেছি সেগুলো যাওয়া আলোচনা করার আগে ছিল বহুপাদের যে সতর্ক বাণী এগুলো কিছু আমি আলোচনা করলাম অল্প যেগুলো আমি বিস্তৃতভাবে আলোচনা করতে পেলাম না তবে যেগুলো পূর্বে আলোচনা করা হয়েছিল এই কদিনে এবং কার্তিক মাসে আলোচনা করা হয়েছিল সেগুলো সম্বন্ধে মোটামুটি বলা হয়েছিল যাতে যারা সিনসিয়ার যারা বাস্তবিক শ্রবণ করতে চান তারা সাবধান হবেন কিন্তু আইদারওয়াইজ যে কোনোভাবেই হোক আমি কতগুলো সূক্ষ্ম কথা আপনাদের জানিয়ে রাখি যেগুলো আলোচনা হয় না কোনো জায়গায় সেটা হচ্ছে কি না আদৌ শ্রদ্ধা যদি হয় পূর্বপূর্ব জন্মের যদি ভক্তির মুতি স্বীকৃতি থাকে আদৌ যদি শ্রদ্ধা হয় তবে তবে যে কি করে আদৌ শ্রদ্ধা তত সঙ্গ করে আবার যদি কেউ বলেন মহারাজ আমি সাধু সঙ্গ করছি মহারাজ গত চল্লিশ বছর ধরে আমি বললাম আপনি মিথ্যে কথা বলছি হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি আমি সাধু সঙ্গ করি আমি মোটে যাই আমি আপনি মিথ্যে কথা বলছেন আবার বললাম তিনি উত্তেজিত হয়ে পড়ছেন কারণ গোস্বামীগণের বিচার হলো সাধুসঙ্গ যে করবে সেই সাধুসঙ্গ তাকে আলটিমেটলি ড্রাইভ করবে তাকে গুরুচরণ আশ্রয়ের দিকে মাইন্ডিট এগুলো সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক যদি চল্লিশ বছর ধরে তুমি সাধুসঙ্গ করে থাকো বাট স্টিল তুমি গুরুচরণ আশ্রয় করছো না কোনো বাহানা করছো তাহলে তুমি কখনোই তোমার ভিত্তি শ্রদ্ধা বাস্তবিক দানা বাঁধে নাই তুমি যে হরিকথাগুলো শুনেছ সেগুলো তোমা তোমার বাস্তবে হৃদয় দানা যদি হতো তাহলে রূপগোস্বাই বা জীব গোস্বাঁরা বিচার দিচ্ছেন যে সাধুসঙ্গ সাধু দু রকমভাবে এক হচ্ছে প্রারম্ভিক সাধুসঙ্গ হয় সাধুসঙ্গ হওয়ার পরেই তার মাথায় একটু ঘিলুটা নড়ে নড়ার পরে সে নড়ে চড়ে বসে সংসারিক বিষয়গুলো দেখে একটু বোঝে বোঝে সে এবার তৈরি হয় আস্তে আস্তে এবার সে গুরুচরণ আশ্রয়ের জন্য যে তাকে সব তাকে যে উপদেশ করেছিল পদ্ম প্রদর্শক গুরু আর যদি সে পদ্ম প্রদর্শন করে না কানা হয়ে রয়েছে অথচ মঠে আসছে সেই কিছু নিশ্চয়ই এই সাধু সেবার মাধ্যমে জগন্নাথের কাছে আসার মাধ্যমে সে মেট হি ওয়ান্ট টু গেট সাম ম্যাটেরিয়াল বেনিফিট আউট অব দ্যাট সে এই জড় সংসারের কিছু বেনিফিট চাইছে পরিষ্কার যেন রেখো সে সাধুসেবা করছে সে বলছে আমি তো সাধু সেবা করছি কিন্তু তার ওই সাধু সেবার কিন্তু সেটা ভক্তির অঙ্গ হচ্ছে না সে ওটাকে কি করছে ওটাকে ইউটিলাইজ করছে সাধুসংঘ সাধু সেবা করলেই তার ফল পাবে এটা ইনোভেট সাধু সেবা কখনো বিফলে যায় না বাস্তু সাবেক সাধুকে মাঞ্ছাগল পতরু কিন্তু সাধুরা সেই সব জিনিস দিতে চান না যেগুলো চায় বদ্ধজি তথাপি যদি জোর করে তা কী করা যায় সেই জন্য বলছেন তাহলে এর মধ্যে গোপন উদ্দেশ্য রয়েছে তা আদৌ শ্রদ্ধা জীবকে সাধুর কন্ট্র্যাক্টে আনবে আর সাধুসঙ্গ অত সোজা নয় সৎসঙ্গ প্রাপ্যতে পুম্ভি বহুবীর সুকৃতি পূর্বসঞ্চিত সাধুসঙ্গ তুমি মুখের কথা নয় পেয়ে গেলে দেখো এইখানে সমস্ত হাজার হাজার হাজার হাজার মাইল দূর থেকে তারা খরচা করে লক্ষ লক্ষ টাকা খরচা করে এইসব ব্যক্তিরা আসছে তারা কাঁদছে আমাদের ভক্তি দিন তারা কাঁদছে তাদের যে সিনসিয়ার শ্রবণের পদ্ধতি যদি দেখত তারা তার অবাক হয়ে যেত পুরীতে কিছুদিন আগে এ দেখেছে ঘর বন্ধ করে কিভাবে শোভন বলে কাকে শোভন বলে দে ক্যান প্রুভ তারা প্রমাণ করতে পারে আমাদের এখানে সব মূর্খের দল রয়েছে খাবো দাবো কাঁসি বাজাবো আর শুনলে ওরা আমি শুনবো এক কান্দে ঢুকবো এক কান্দে বার করে দেব ওর বলেই সময় কাটাতেই যাই একটু মন্দিরে বেশ ভালো কথা হচ্ছে এরকম বিচার আমাদের পারমার্থিক উন্নতির জন্য কিভাবে আমি নিজেকে বাঁচবো সেই বিচার নিয়েরা পাগলের মতো আছে। কি তারা এসেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠকে যায় আসল জায়গায় পরে না যদি শিলশীল ভক্তিবল তৃতীয় হাজের মতন মহান বৈষ্ণবের কন্ট্যাক্টে এলো যদি বাস্তব তার দর্শন হলো তার সামনে এলেই যে দর্শন হবে এমন কোনো কথা তাকে সামনে রেখে দিলাম তাকে দেখে ফেললো হবে না তার অন্তরের ভাব তাকে জানা আমি দর্শন বলতে ওরাম দর্শন বলি দরজাটা খুলে দিল পর্দা মহারাজ দর্শন দিলেন ওই দর্শনের কথা বলিনি বাইরের লোকও আসছে একটু হাতে লাড্ডু পোহা যাবে মহারাজ দেবে সেই দর্শনের কথা আমি বলিনি আমি বলছি বাস্তবিক দর্শন যে দর্শনটা হলে পরে এবার সাধু কাকে বলে এটা জানা যায় সেই দর্শন যদি হয় তখন সেই সাধুকে দেখে আর এরা কোনো অন্নপথে যেতে পারবেন বাস্তব সাধু দর্শনটাই হলো ভাইটাল কথা কিন্তু বাস্তব সাধু দর্শন হয় না কিছু না কিছু দুঃদর্শন হয়ে যায় কিছু তার সেই সাধুর দুর্বলতা আমরা দেখে ফেলি এইগুলো হয়ে আমাদেরকে অদপ্তিত করে ফেলে তাদের আদৌ সাধুসঙ্গ মানে প্রারম্ভিক সাধুসঙ্গ আমাকে কিছু বোঝাবে আমাকে সংসারের অনিত্যতা তারপরে ধীরে ধীরে সাধুসঙ্গে আমাকে গুরুচরণ আশ্রয় গুরুচরণ আশ্রয় করার পরে যে সাধুসঙ্গটা সেটা ভজনের অঙ্গ হয়ে যাবে গুরুচরণ আশ্রয় করার পর যে সাধুসঙ্গটা হবে আশ্রয় নেওয়ার আগে যে বাস্তব ভজন তো আশ্রয় লইয়া ভাজ তারে কৃষ্ণ নাহিতাই যে তার মানেটা কি আর মনে অকারণ তার মানে বাস্তবিক যে সেলচার নিয়েছে আবার যারা দীক্ষার অভিনয় করেছে তাদের কথা আমি তুলব না যারা বাস্তব দীক্ষা নিয়েছে যারা বাস্তব দীক্ষা নিয়ে চরণে বাস্তব স্মরণাগত হয়েছে তাদের কাছে তাদের এই সব পারফেক্ট কথাগুলো আমি তুললাম তারপরে যে সাধুসংঘ হবে গুরুচরণ আশ্রয়ের পর সেইগুলো তোমার বাস্তব গুরু তোমাকে ভিন্ন ভিন্ন রূপেতে দর্শন দিয়ে তুলছে ওপরে গুরু দর্শন যদি না হয় তাহলে তুমি কোনোদিন এগোতে পারবে না গুরুদর্শনের আগে আমি কৃষ্ণের চরিত্র কথা বলে দেব কৃষ্ণ মথুরায় জন্ম হয়ে গেল আমি তোকে দেখে নিলাম এই সব কথা আলোচনা করা আমার রুচি নেই এইজন্য আমাকে আলোচনা করবার আগে কিছু কথা বলতে হলো কালকে আমরা দেখেছিলাম যে মথুরাতে ভগবানের অজ যার জন্ম বলে নেই তিনি নাকি মথুরাতে আবির্ভাব হলেন এই কনসেপশনটা আমার পরিষ্কার হওয়া দরকার ভগবান আবির্ভাব ভগবানের জন্ম নেই এটা যেমন সত্য আবার এটাও সত্য ভগবানের জন্ম আছে আরে কি করে হয় মহারাজ কি কথা বলছেন একটা হলে তো আরেকটা হয় না আমরা জানি কন্ট্রাডিক্ট বিষয় দুটো কনফ্লিকটিং বিষয় কি করে এক জায়গায় মিলতে পার আমি সেই জন্যই আগে আলোচনা করেছিলাম পূর্বে যে আলোচনা প্রথম স্কন্ধ থেকে আলোচনা সেখানে আমি বলে দিয়েছিলাম যার মেধা আছে সে মনে রেখেছে সেখানে বলেছিলাম একমাত্র ভগবানের ক্ষেত্রেই আছে সেখানে দুটো বিরুদ্ধ বিষয়গুলো একমাত্র ভগবানেরই সামঞ্জস্য পায় এই কথা আমি বলেছিলাম যার মনে আছে সে জানে যার মনে নেই বুঝতে পারবে না কানই দেয় না কথাগুলো এই বিরুদ্ধ বিষয়গুলো একমাত্র ওই যেগুলো সব বিরুদ্ধ বিষয় কনফ্লিক্টিং যেটা হয় না একটা হলে একটা হয় না একটা হলে আর একটা হয় না ভগবান আমি স্বরবিধ ঐশ্বর্যার মালিক বলেছি ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্ব যশস শ্রিয় হ্যাঁ জ্ঞান ও বৈরাগস চৈব চৈব স্বর স্বর ইতি এই যে এটা বলতে গিয়ে এবারে এটা কাউন্ট করুন আপনারা মনে মনে কি কি বললাম কি কি বললাম ঐশ্বর্যস্ব সমগ্রস্য বীরস্ব যশস্রিয় তাহলে এই যে হল যশশ্রিয়ার হচ্ছে জ্ঞান ও বৈরাগস চৈব তার মধ্যে বৈরাগ্য আছে কি না আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে বৈরাগ্য কি বললো কৃষ্ণ দেদার ভোগ চালিয়ে যাচ্ছে বলে বৈরাগ্য আমরা মেনে নেব না মেনে নিলে বৈরাগ্য যদি থাকে অনন্ত ব্রহ্মাণ্ডে তাহলে কৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো কৃষ্ণ এই কথাটা যদি আমি ভুলে যাই এই কথাটা যদি আমি ভুলে যাই বাকি কৃষ্ণের লীলাগুলো যা এই কথাটা যদি আমি ভুলে যাই তাহলে কৃষ্ণের যা কিছু আমি এখানে করব সব কিছু আলোচনা সব ভস্যের ঘিডালা হয়ে যত আলোচনা আমি করবো সব ভস্যে ঘিডালা হয়ে যায় এই কথাটা যদি কেউ খেয়াল না রাখে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীরস্ব যশস্ত্রীয় জ্ঞান ও বৈরাগ্যশ্রয় এই ছটা বিষয়ের এন্টের যা কিছু ক্ষমতা সব কিছু কৃষ্ণের সৌন্দর্য যদি বলতে হয় কৃষ্ণকে ছাড়িয়ে যেতে কে পারে না অসমর্থ কৃষ্ণের বীর্য অসমর্থ কৃষ্ণের জ্ঞান অসমর্থ কৃষ্ণের বৈরাগ্য অসমর্থ অসমর্থ মানে ন সম ন অর্থ এর ওপরে যেতে পারবেন এই অবস্থায় আপনারা কি চ্যালেঞ্জিং মুড নিয়ে কৃষ্ণের কাছে এগোবেন সমস্ত সময় ধোকা পেয়ে যাব ওই জন্য কৃষ্ণলীলার যা কিছু আলোচনা আমার ভয় আমার ভয় লাগে আমি সহজে মধ্যে আলোচনা করতে পারি না নিচেক মুদে এ সমস্ত ও তুলেই এরা বলো এরা আরম্ভ করতে দেবে বলো এই তো কৃষ্ণ করেছে আমরাও একটু নিই কিছু এগুলো জেনে রেখে তারপর আমাদের আলোচনা করতে হবে যদি জড়োজগতের কোনো পশু দাবি করে যে কৃষ্ণ এরকম রাজ করেছেন এই সমস্ত আমরা করলে কি তাকে তখন ডেকে বলা হবে যে তুমি এক কাজ করো তুমি কুড়ি কেজি একটা পাথর তুলে দেখাও ধরে রাখো তুমি তো কৃষ্ণ তো গোবর্ধন ধরে ছিল তুমি ধর তুমি তুমি কুড়ি কেজি একটা পাথর তুলে দেখাও তুমি তো সেটা পাচ্ছ না আর সময় কৃষ্ণের তুমি নকল করতেই চাইছো এগুলো সমস্ত কৃষ্ণ কি করেছিল সেটা তো তত্ত্ববিদ পুরুষ যারা আছেন তারা ছাড়া জগতের লোক তো এসব জানে না জগতের লোক জানে না বলি যে জড়ো কবিরা যা কিছু ব্যাখ্যা করছেন সমস্ত ডেস্টর্টেড বিকৃত ব্যাখ্যা কৃষ্ণকে নিয়ে কী না হচ্ছে জগতে কৃষ্ণকে নিয়ে কী না ব্যবহার হচ্ছে যে যেরকমভাবে পাচ্ছে। ব্যবহার করে বাজারে পয়সা কিনছেন তারা বিভিন্ন লীলা বিভিন্ন নাটক বিভিন্ন কবিতা রচনা করে কৃষ্ণকে দিয়ে ইউটিলাইজ করে তাদের যে প্যাসিভ কাম আছে তাদের হৃদয়ে যে প্যাসিভ কাম দুর্গন্ধ দূষিত সেটা কৃষ্ণকে দিয়ে চরিতার্থ করে নিচ্ছে আমি এই ধরনের বিষয়টা মঠে প্রশ্রয় দেব না এই জন্য আমি কৃষ্ণলীলা আলোচনা করতে বসি নাই কৃষ্ণের আলোচনার আগে পবিত্রভাবে মন করতে হবে এবং সেখানে অনুভব করতে হবে যে কৃষ্ণ কোন বস্তু তারপরে কৃষ্ণলীলার বিষয়বস্তু আমি বুঝতে পারবো সেখানে বলা হচ্ছে যে ভগবান জন্ম হয় না ভগবানের কিন্তু জন্ম হয় দুটোই নিত্য। ভগবানের মা বাবার নৃত্য কী করে হয় বাবা আমরা জানি জন্ম হলে তোমা মা বাবা হয় তারপর থেকে এটা টাইম বাউন্ড টাইম বাউন্ড প্রোগ্রাম হয়ে যায় কি করে এটা হতে পারে এইটা তোমার মাথায় ঢোকবার চেষ্টা করবে না হবে না যেদিন কৃষ্ণ কিপা হবে সেই কি করতে পারে গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচ্য বলেছেন সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবার পারে যার উপর কিপা হয় তিনি ছাড়া বাকি লোক এইসব তত্ত্ব জানতে পারবেন না তারা গোলক ধাতায় পড়ে থাকবেন ওই জন্য আমি কোনো ফিকটি টাস কৃষ্ণের কথা বলতে বসিনি কোনো ফিকশান স্টোরির কথা বলতে বসিনি উপন্যাসের কোনো কৃষ্ণ কোনো কোনো জড়জগতের লোক লিখেছে সেই উপন্যাসের কৃষ্ণের কথা বলতে বসি নাই আমি বাস্তব কৃষ্ণের কথা বলতে বসেছি যে কৃষ্ণের সঙ্গে আপনি যদি বাস্তব ভজন করেন এ দেহটা ছাড়ার পর মিলিত হতে পারবেন আমাদের শিল সনাতন ভাত প্রমাণ দিয়েছেন অপর অপূর্ব বৃহৎ ভাগবত গোপকুমার কিভাবে শেষে শরীর ছেড়ে দিয়ে যাচ্ছেন আস্তে আস্তে যখন ভ গোপকুমারের শরীর সিদ্ধ চলে গেল নিত্য ধামেতে যাচ্ছে গোলোকে প্রবেশ করছে ঠিক দ্যা অ্যাট দ্যাট টাইম গোপকুমার গোলোকে প্রবেশ করে গেল সেই সময় দেখছেন কৃষ্ণ বংশীধ্বনি হচ্ছে গোপ আর গোপ বালকগণকে নিয়ে সখাগণকে নিয়ে ছুটতে ছুটতে আসছেন কোথা থেকে মানে গৌচরণ করে ফিরছেন ঠিক সেই সময় গোপকুমার সেখানে গিয়ে প্রবেশ কর এবং দেখছে কৃষ্ণ ছুটে আসছেন কৃষ্ণ বলরাম সিঙ্গা বাজাচ্ছেন বেনু বাজাচ্ছেন নাচতে নাচতে আসছেন সমস্ত দুলা ধূসূষিত হয়ে গেছেন এবং যেন হচ্ছে গঙ্গা যমুনার মিলন হয়েছে এখানে গৌমাতা এখানে ভইস এই সব শাড়ি দিয়ে সব দৌড়ে দৌড়ে আসছে অসংখ্য অগণিত আর কৃষ্ণ যখন আসছেন দৌড়ে দৌড়ে কৃষ্ণ জানেন অন্তর্জামী যে এখন আমার এক সখা আমার কাছে আসছে কৃষ্ণ তখন আগে আগে দৌড়ে দৌড়ে আসছেন গোপকুমার প্রবেশ করে গেছেন দৌড়ে এসে গোপকুমারকে জড়িয়ে ধরলেন ধরিয়ে ধরে অজস্র কান অজস্র চোখের জল ফেলতে আরম্ভ করলে সখা তুমি এতদিন কোথায় ছিল আমাকে ছেড়ে অর্থাৎ জীবগণকে কৃষ্ণ বলছেন ওহে জীবগণ তোমরা কোথায় কি কী কী নেশাতে তোমরা পড়েছিলে কি জিনিস তুমি আনন্দ পেয়েছ যেটা আমার থেকে বেশি গুরুপাত পদ্ম আমরা দেখেছি এক ব্যক্তি মন্দিরেতে পূজা করতেন অনেক উল্টোপাল্টা করেছেন পূর্বে অনেক ব্যাপার আছে তার সে মঠে চঞ্চল হয়ে পড়ল লাল কাপড় ছিল গুরুমা যে দিতে চাইতেন না ঘাট ধরে জোর করে এগুলো সব করানো হতো তিনি চাইতেন না কোনো দিন এসব করেন না। কিন্তু কি করবেন শেষে কি হল সেই ব্যক্তি চলে যাবে তার পূর্বের কোনো আকর্ষণ ছিল মঠেও উল্টোপাল্টা করছে গুরুমা তখন চোখে জল নিয়ে বলছেন বাবা আমার মধ্যে কি কি দোষ দেখে ফেললো তুমি চলে যাচ্ছ তার লাল কাপড় হয়ে গেছে তারপরে সে চলে যাচ্ছে ওই জন্য আমার মধ্যে কি কি বাবার দোষ দেখে নিলে বলো আমি সংশোধন করবো তুমি চলে যাচ্ছ সব কথা শোনার আগে পৃথিবী কেন ফেটে গেল না আমরা কেন প্রবেশ করলাম না এই মহাজন জানিয়েছে তথা তথাপি রাখা যাচ্ছে না আমরা রাখতে পাচ্ছি না কারোর কানে ঢুকছে না এসব কথা এখানে নন্দ মহারাজের আনন্দ হয়েছে সে আনন্দ চারটিখানি আনন্দ নয় সে আনন্দ আনন্দের গোকুলের আনন্দ তিনি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে মথুরাতে মথুরা থেকে তিনি নীত হয়েছে। নিত মানে নিত মানে তাকে নেওয়া হয়েছে কোথায় গোকুলে নেওয়া হয়েছে সেখানে সব সমস্ত লীলা বিলাস কিঞ্চিত কিঞ্চিত শুরু হবে আমি স্পর্শ করে যাব। যে বিষয়গুলো আমি কার্তিক মাসে আলোচনা করেছিলাম সেগুলো অল্প স্পর্শ করে যাব যেগুলো আলোচনা মোটামুটি स्पर्श करोस्वी दशम स्कमायचुकुबाच सुखदेव गोस्वी नंदस्व आत्मज उत्पन्ने जाता महाम आहुय आहुय विप्राण বেদজ্ঞান এখানে বলছেন নন্দ মহারাজ কেউ সাধারণ ব্যক্তি নন্দের রাজা ব্রজেশ তনয় যাকে বলা হয় কৃষ্ণকে তিনি হচ্ছেন ব্রজের রাজা সেখানে তার দীর্ঘদিন কোনো সন্তান আদি কিছু নাই এখন নন্দ মহারাজের সন্তান হওয়ার আবির্ভাব হয়েছে শুনে কেন নন্দ নামটাই হলে সবাইকে আনন্দ দিতে পারেন নন্দ নামটাই এই জন্য এই বলছেন নন্দ মহারাজ এই যে পুত্র লাভ করেছেন এটা দিয়ে এত ব্যাপক সারা জাগিয়েছে ব্রজমণ্ডলে এটা কল্পনা করা যায় এ কল্পনা করে যায় না সমগ্র ব্রজমন্ডল জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যশোদা মায়ের পুত্র হয়েছে নন্দ বাবা ছেলে হয়েছে চারিদিকে আনন্দ সমস্ত ব্রজধাম ভেঙে পড়েছে তার বাড়িতে ছুটে আসছে সব আর নন্দমহারাজ কী করছেন না এই পুত্রের আবির্ভাবেতে এমন আনন্দে আপ্লুত হয়েছেন মহামনাহা সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের ডেকেছেন ডেকে সেখানে সষ্টায়নভোত করেছেন বা চৈত্র সস্তায়নম জাত কর্ম করেছেন যেগুলো করার দরকার করায়া মাসও সেগুলো করে তিনি করেছেন ভেনু অর্থাৎ গৌ মাতা সমালঙ্কৃত অলঙ্কৃত অর্থাৎ গয়নাঘাটি পরিয়ে প্রচুর পরিমাণে সমস্ত নিযুত সব মাতা দান করছেন কাজে ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করছেন এইভাবে সমস্ত কিছু করা হল সেখানে যে উৎসব হয়েছিল ले से गुडो एखने वर्णना कर लोक अनुभव करते ब्रजाते जो कृष्ण आविर दिन प्रसंग आलोचना करी तक से आनंद जुआर एस पड़े से ब्रजभी ब्रज भाषा समस्त आलोचना है ब्रजर मध्य समस्त लोक जरा आोलि खेलते आर करोलि खेल आबिर तो आई तारंगे माखन जार घरे जत आ সমস্ত মাখন নিয়ে একে অপরের গায়ে ছুটছেন কেউ মুখে মুখেরা মেরে দিচ্ছেন গোবরের মতো দলাদল এইভাবে মাখন দুধ দই এই দিয়ে সমস্ত ব্রজমণ্ডল কাদায় কাদা হয়ে গেল সমস্ত ব্যক্তি নতুন কাপড় পরে দৌড়াচ্ছেন যে ব্রজ ব্রজরাজের বাড়িতে সেখানে তাকে দেখবেন যারাই সে নন্দনন্দনকে দর্শন করছেন তারা দেখে আর ঘরে যেতে পারছেন না তারা পাগল হয়ে যাচ্ছেন এও কি সম্ভব এরকম পুত্র এরকম বাচ্চা যেমন ধরো সীতা ঠাকুরাণী অদ্বৈতের গৃহিণী তাকে পাঠানো হলো কোথায় নবদ্বীপে পাঠানো হলো মায়াপুরে সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব গৌরচন্দ্রের আবির্ভাব হয়েছেন তার বর্ণনা বলা আছে কি আশ্চর্য সে গৌরের রূপ বর্ণনা করা যায় না ভাষায় ভাব ও ভাষা একে অপরের भा और भाषा भव और भाषा एके अपर व्यापक है भाषा दिए भाव के बला भाव दिए भाषा के परिष्कार किंतु कि जेखने भाषा अचल हो जाए जेखने भाषार को का फांगशन थके भाव भावर व्यापक है भाव दिए भाव तक मुखे को कथा थके देखो बोझ बालकगण जो কৃষ্ণের দীর্ঘদিনের বিরহ যন্ত্রণায় যখন কৃষ্ণকে লাভ করলেন মথুরায় গিয়ে তখন তারা কথা বলতে পারছেন না খালি কাঁদছেন এগুলো আমরা দেখবো বোঝ গোপীগণ কোনো কথা বলতে পারছে কোনো ভাষা নেই তাদের খালি কাঁদছেন মুহুর মুহুর যখন কৃষ্ণকে মথুরায় নিয়ে যাচ্ছে পাগল হয়ে গেছেন সব ঘটনাগুলো অনুভব করব আমি উদ্ধব উদ্ধবের প্রসঙ্গ বলবো কি করে বলবো আমি তো লজ্জিত হয়ে যাব। কি করে আমি উদ্ধব সংবাদ বলবো কোন সাহসে বলবো যদি সত্যিমণ্ডলী যারা আছেন তারা যদি কৃপা লাভ না করেন তারা যদি সেই পর্যায়ে উন্নীত না হন তারা যদি সেই প্ল্যাটফর্মে যদি উন্নীত না হন তাহলে এইসব আলোচনা কার কাছে করা যাবে সেই জন্য সুখদেব গোস্বামী পাদের কৃপা লাভ করে আমাদের পরীক্ষিত মহারাজজি বিশাল ক্ষমতা লাভ করেছিলেন এত ক্ষমতা লাভ করেছিলেন যে সমস্ত भगवान रहलीलार विषय पर्त सुखदेव गोस्वी कृपा संचार करें विषय शुरबार अधिकार होता आश्चर्य विषय श्रमण कर देखल विशाल उत्सव चलते सबा पागल हो गए सबा के नंद महाराज निजे गृह समस्त ऋदिमत जान सम्पत्ति से गो शेष ना যখন গোপী আলোচনা করা হয় নিজে নিজে খালি আবৃত্তি সবার কাছে ব্যাখ্যা করা যায় না সেইখানে যে আছে সেইখানে তো সুন্দরভাবে আছে প্রথমে যে বোজমণ্ডলে ভগবান আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে রাধা রানীর গুপ্ত আবির্ভাব ছিল সবাই জানে না সবাই ভাবে বোঝায় রাধারানীর আবির্ভাব হইছে রাধাষ্টমীতে রাধারানীর আবির্ভাব হয়েছিল রাধা অষ্টমীতে সবাই জানেন এটা কিন্তু গুপ্ত সিদ্ধান্ত রাধারানী শ্যামসুন্দরকে ছেড়ে থাকেন না যেদিন শ্যামসুন্দরের আবির্ভাব হয়েছিল সেদিন রাধারামিয়ে চলে এসেছিলেন সেগুলো গোপিকাগণ বলে দিয়েছেন গোপীকে তাতে প্রথমেই জয়তে জন্মনা ব্রজ শ্রেয় ইন্দিরা সশত্রহী দ্বৈত দীক্ষুতা দীক্ষুতা সেখানে বলছেন জয়ী তেধিকম জন্ম না ব্রজ শ্রৈত ইন্দরা সস্বদ্র হি মাইন্ড ইট আমি কি বলছি জয়ী তেধিকম জন্ম জন্মনা ব্রজ তুমি যখন হে ভগবানকে বলছেন তুমি যখন ব্রজেতে আর মহারাজ ব্রজ মানে কি ব্রজেতে বলে বৈরফলা জ ব্রজ মানে কি ব্রজকথা ব্রজ কথাটার গুপ্ত মানে কি যে আছে ব্রজকথার এমনি ব্যাকরণ অন্য অন্য মানে করে থাকেন সাধুরা ব্রজকথার একটা মনে ব্রো ব্র বৈরফলা জ তার মানে ব্রহ্মের জন্ম আরে ব্রহ্মের জন্ম ব্রহ্ম আবার জন্ম হ্যাঁ পরব্রহ্মশ্বরের আবির্ভাব এই জন্য ব্রহ্মের জন্ম যেখানে হয় সেটাই হলো ব্রজ আবার বৃহনাথ যিনি ব্যাপক খালি বর্ধনশীল যাকে পরিমাপ করা যায় না যার আনন্দ যার উৎস যার চমৎকারিত্ব সেটাকেও আবার ব্রজ বলা হয় ব্রজের অনেক অনেক মানে আছে বিভিন্ন রকম তালে জয়তীতে জন্ম না ব্রজ যখন তুমি হে প্রভু তখন তুমি ব্রজতে হে কৃষ্ণ তুমি জন্মগ্রহণ করেছিলে অর্থাৎ জন্মগ্রহণে লীলা আবিষ্কার করেছিলে সেই সময় কি হয়েছিল জয় তীতিকম জন্মনা ব্রজ শ্রেত ইন্দ্রিরা সস্য দত্তহী সেই সময় থেকে ইন্দিরা ইন্দিরা কি লক্ষ্মী হ্যাঁ আমরা কি লক্ষ্মী বুঝবো না চৈতন্য চৈতম সিদ্ধান্ত করেছেন সর্বলক্ষ্মীময়ী রাধারানী সর্বলক্ষ্মী যা চরণে অবস্থিত সর্বলক্ষী যা চরণে অবস্থিত সেই সেই রাধারাণীর কথা বলা আছে সর্বলক্ষী যার চরণ থেকে এসছেন বিষ্ণু নম্র পদ মজার চিতে হেমাদ্রে যা পুল প্রদে কি বলা আছে অনন্ত কটি বিষ্ণু লোক নম্রদ মজার হেমাদ্রিজা পুলপ্রদে বলছেন এইটার ব্যাখ্যা রাধারানীর রাধাষ্টমীর দিনে করা এই দিনেই ব্যাখ্যা করা হবে আজকে আর সময় নেই সেখানে বলছেন সমস্ত অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ময মানে রাধা রানীর কথা পদ্মা পদ্ম থেকে পদ্মের মধ্যে যাকে আবিষ্কার করেছেন বিশ্বভানু পদ্ম যা সেই পদ্মযার চিতে তার চরণকে যিনি বন্দনা অনন্ত কোটি বিষ্ণু লোক হ্যাঁ আর আমি যখন বন্দনা প্রসঙ্গ বলি পাদ পল্লব নক্ষ ছন্দন্দমণি ছটায়া বিস্পজি তো কিমপি গোপবধূ সু আদর্শী পূর্ণাণ রাগর সারমতি সারাধিকা মহি কদা পাম এখানেও বলছেন রাধা রানীর চরণের যে নখরা বিন্দ আছে মহারাজ সেই নখরা বিন্দের যে জ্যোতি চারিদিকে সরিয়ে পড়েছে সেই জ্যোতি থেকে সমস্ত ব্রহ্মাণ্ডে সেই লক্ষ্মী দেবী যত আছে ইন্দ্রাণী ইন্দ্রের যে পত্নী শিবের যে পত্নী এসব বীর যা বীরঞ্সি ব্রহ্মার যে পত্নী সব চরণের জ্যোতি থেকে এসছে অনন্ত ব্রহ্মাণ্ড কৃষ্ণের কথা শুনলে বাস্তবিক যদি শ্রী চৈতন্য মহাপ্রুর মুখে যদি শোনা যায় দুর্ভাগা জীব আমরা চৈতন্য চরিতামিততে সনাতন শিক্ষা প্রসঙ্গে যে বলেছেন এগুলো যদি মহাকনো বৈষ্ণবের মুখে শিলা ভক্তিপ্রমপুরী গোস্বামী মহারাজ শিলা ভক্তিভীত মাধব গোস্বী মহারাজ এদের শ্রী মুখে শোনা শ্রবণ করা আমার মতো পাপীষ্যের মুখে শ্রবণ করলে হয় না সেই সময়তে বোঝা যায় যে তারা কি ধরনের বলছেন সেখানে চৈতন্য মহাপ্র সনাতনকে বলছেন কৃষ্ণের ঐশ্বর্য কৃষ্ণের সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে যে কাম ভজন করা হয় কাম গায়ত্রীতে বৃন্দাবনের যে বৃন্দাবনে চন্দ্র আছে তাতে কাম গায়ত্রীতে কাম গায়ত্রীতে তাকে ভজনা করা হয় সবাইকে এই গায়ত্রী দেওয়া হয় না কাম গায়ত্রীতে ভগবানের আরাধনা করা হয় বৃন্দাবন বৃন্দাবন চন্দ্র যিনি আছেন তাকে কাম গায়ত্রীতে আরাধনা করা হয় তার বংশীধ্বনির মানেটা কি কি মানে ও বংশী কি বলতে চায় কৃষ্ণ কৃষ্ণ কেন বস্ত্রহরণ করে নিলেন এত অসভ্যতা কেন করলেন হ্যাঁ আমি এত ভদ্র হয়ে গেলাম এগুলো সমস্ত জ্বর পশুগণের হৃদয়তে উদিত হয় মানুষ সব কথার উত্তর এভাবে পেতে পারবে না উত্তর পেতে পারে কিন্তু তার প্রসিডিওর আছে সেই পথে গেলে জানতে পারবে এগুলো কি এর মানে কি সেই জন্য সেখানে বলা হয়েছে যে অনন্ত কোটি বিষ্ণু লোক যার চরণকে অবনত মস্তকে সর্বদাই খাঁচছেন কৃফা করো রাধারানী কৃফা করো যা চরণদ্বয় কৃষ্ণ ধরছেন দেহিপদম উদাহরণ হে রাধারান মন্ডলম নম শিরস মন্ডলম দেহিপদম মুদারুম, সেই রাধা কি কোনো একটা কোনো একটা সামান্য তোমার মতো মেয়ে ছেলে হয়ে গেল কি হলো তিনি এইগুলো যদি না উত্তর পায় জীবসকল তালে চিরকাল এই কৃষ্ণ সম্বন্ধে শুনবে বাজারে হাট বসাবে কৃষ্ণ কৃষ্ণলীলা সেখানে পয়সা পড়বে থালাতে খুব বেশি করে যত বেশি এইসব নোংরা কথা বলবে তত বেশি করে পয়সা পড়বে এগুলো গৌরী মাঠ প্রশ্রয় দেয় না সেই জন্য গৌরী মাঠে সহজতা কি চায় না কিন্তু যে ঢুকে পড়ে কপালগুনে বা সব ঢুকে পড়েছে তার এবার হয়ে গেল। সত্যি সত্যি ঢুকে পড়িত গৌরী অমাঠে আমি আছি হাত তুলে দিলাম সেই লোককে আমি মানি না তারা গৌরী অমঠে আছে বলে সেই জন্য বলছেন এখানে আনন্দের উৎসব চলছে সে আনন্দের উৎসব আমি বর্ণনা করতে অক্ষম প্রচুর সমস্ত গয়নাঘাটি যা আছেন নন্দ নন্দমহারাজ সব বিতরণ করছেন ভগবান শ্রীকৃষ্ণ নৃত্যধাম ব্রজ ব্রজটা তো সাধারণ কিছু নয় সপার সত শ্রিয় ধাম সহ অবতরি। ভগবান তো স্বধাম পরিকর বৈশিষ্ট্য সব নিয়ে তিনি নৃত্য জগৎ থেকে এই জগতে অবতীর্ণ হন আর যখন এই জগতে চলে আসেন ব্রজ চলে আসে পৃথিবী পৃথিবী মণ্ডল ধন্য কি কারণে কি কারণে ধন্য সুখদেব গোস্বামী যে পৃথিবী মণ্ডল এই কারণে ধন্য যে এখানে বৃন্দাবন ধাম আছে এখানে শ্রী নবদ্বীপ ধাম আছে গুপ্ত বৃন্দাবন এই জন্য পৃথিবী ধন্য যেখানে সাক্ষাৎ পরাৎ পর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান নন্দনন্দন কৃষ্ণ শচীনন্দন কৃষ্ণ তিনি আবির্ভাব হয়ে লীলা করছেন কখনো কখনো জানু চম চমক্রমণ হা হামাগুড়ি দিয়ে ঘুরছেন কখনও কখনো ঘুরছেন এমনি কত লীলা করছেন এই কারণে পৃথিবীধন্য অন্য কোনো কারণে পৃথিবীধন্য নয় পৃথিবী দেবী সব কথা বলেছেন দুঃখের সঙ্গে সমস্ত কিছু বিতরণ করছেন এই ব্রজধাম যেটা সেটার সঙ্গে তুমি নিত্য যে গোলক গোলকধাম আছে ওটাকে আলাদা করতে পারবে না এই রকম যদি ভেদ বুদ্ধি চলে আসে তার কিন্তু বিপদ এখন প্রশ্ন হতে পারে এগুলো অনেক উত্তর দেওয়ার থাকে কিন্তু কত বলা যায় এই ব্রজোধামে তুমি যদি গাড়িতে ট্রেনে টিকিট কেটে যখন মথুরায় চলে যাবে তখন গিয়ে দেখবে সেখানে গাড়ি ঘোড়া চলছে কত চেঁচামেচি হচ্ছে কত চারিদিকে অবস্থা তাহলে এখান মথুরা কি গিয়ে দেখবে পয়সা দিয়ে কেটে টিকিট কেটে কেউ বৃন্দাবনে যেতে পারে না টিকিট কেটে কেউ মথুরায় যেতে পেরেছে আজ পর্যন্ত আমি শুনি নাই আবার কেউ কেউ প্রহুপাদের কাছে বলছেন প্রহুপাদ আমি প্রহূপাদের কাছে বৃন্দাবনে বলছি প্রহূপাত আমি রিটার্ন টিকিট করে এসছি গৌর কিশোর দাস বাবা যে মহারাজের কাছে বলছে আমি এসেছি আমি কদিনের জন্য এসেছি গৌর কিশোর বাবাকে দণ্ডবোধ করে বলছেন যে আপনি বলছেন রিটার্ন টিকিট করে এসেছি গৌর কিশোর বাবা হোক হেসে বলছেন যারা বোঝ ধামে আসে তারা তো রিটার্ন টিকিট করে আসে না তারা তো একেবারে চলে আসে গৌর কিশোর বাবা বলছে আপনি রিটার্ন টিকিট করে এসছেন হ্যাঁ করেছেন কি যান তাহলে আবার মায়ার সংসার সেই জন্য ছিল বহুপাত যখন গৌরমণ্ডল পরীক্ষা হতো বজমন্ডল পরীক্ষা হত তখন সেই বদ্ধজীবরা যখন বহুপাদের কাছে প্রণাম করতে আসছেন বহুপাদের কাছে দণ্ডবোধ করে বহুপাত চলি তখন বহুপাত অঝরে কাঁদতেন কোনো উত্তর দিতে পারতেন খালি তাকিয়ে দেখতেন এক একজন করে দলে দলে সব আসতেন প্রহুপাতকে দণ্ডপাত করতেন বহুপাত স্ট্যাচুর মতো বসে থাকতেন আসনে আসা একজন করে দণ্ডপাত করে চলে বহুপাত কোনো বাক্য বলতে পারতেন না চুপচাপ খালি তাকিয়ে দেখতেন আহবাহ করে কাঁদতেন খালি এই বদ্ধজীবগুলো ছিল সেগুলো কৃপা পেল পরিক্রমা করলো আবার তারা সংসারে গিয়ে আবার সেই কষ্ট পাবে আবার আমাকে ভুলে যাবে এইভাবে বহুপাত কাঁদতেন মোহমুহ সেটা ভক্তিযুক্ত মহাদব গোস্বামী যদি কেউ দেখে থাকতো বাস্তব যদি দেখে থাকে তারা জানতো পরিক্রমার সময় তিনি কিভাবে তিনি কাঁদতেন পরিক্রমার পরে যখন চলে যেতেন সেটা ভক্তিগণ পুরী গোস্বী তিনি যদি কোনো দিন ভক্তগণকে প্রসাদ দিতে দু ঘন্টা দেরি হত কোনো কারণে কোনো কারণ বসতো প্রসাদ যখন ভক্তরা পাচ্ছে তখন ছিল ভক্তিযুদ্ধ মাধবো স্বী মহারাজ তিনি এসে এরকমভাবে সবারকে হাত জোর করে বলতেন আপনারা আমাকে ক্ষমা করবেন আজকে আপনাদের সময় মতো আমি প্রসাদ দিতে পারলাম না ক্ষমা করবেন আমাকে এইভাবে প্রত্যেকটা লোককে বলতেন এই ছিল সাধু এরা ছিল সাধু ভগবানের নিজজন সব দেখেও আমার চরিত্র পরিবর্তন হচ্ছে না বড় দুর্ভাগ্যের বিষয় সব সাধু সংস্পর্শে এলে লোহা সোনা হয়ে যায় আর হরিদাস ঠাকুর সেই চিন্তামুনি বেশ করেছিলেন সাক্ষাৎ একটা স্পর্শমণি করে দিয়েছিলেন সোনা করেন নাই সে আবার যাকে স্পর্শ করবে সবাই হয়ে যাবে সোনা সাধুদের এরকম ক্ষমতা কিন্তু কেউ কি স্বীকার করে কেউ কে বিশ্বাস করে কেউ করে না সেই জন্য নন্দ মহারাজের গৃহেতে কোনো অভাব নেই অনন্ত বৈভব সব লোটাচ্ছেন এবার অলক্ষিতে রাধানিত আছেন এবার প্রশ্ন হলো আমি যেগুলো স্পর্শ করে করে চলে যাচ্ছি ক্ষমা চাইছি তাই জন্য কংস মহারাজের কাছে খাজনা দিতে হতো ট্যাক্স কংস মহারাজ কংস মহারাজের কাছে খাজনা দিতে হতো কংসের কাছে খাজনা দেওয়ার জন্য নন্দ মহারাজ যাচ্ছেন নন্দকে মহারাজ বলা হয় কেন নন্দ নন্দমহারাজ বজের মহারাজ এখানকার সব খাজিনাগুলো তিনি নেন তিনি নিয়ে আবার সেই খাজিনার আবার কং দেন সেখানে গিয়ে মথুরায় দিতে হয় এটা নিয়ম সেখানে যাওয়ার সময় নন্দ মহারাজ এবার বড় চিন্তায় পড়ে গেছেন যে এই কচি বাচ্চা এটাকে ছেড়ে যাব বড় ভালো লাগে না মনটা একে তো নন্দমহারাজ আনন্দে আপ্লুত ব্রজবাসীগণ সেসব ভালে আনন্দেতে নাচেন নন্দকে নন্দ ভাইও জয় লাল কি। হ্যাঁ হাতি দিনে ঘোড়া দিনে আর দিনে পাল কি বল যাই কেন কি ব্রজবাসীরা এসব সবাই হবে না আমার আসেন এসব মুখে অপূর্ব সেসব কথা আনন্দে ভেসে যায় তারা বলে সে সমস্ত এখন নন্দ মহারাজ কষ্টে শিষ্যে যাচ্ছেন খাইনা দিতে হবে গরুর গাড়ি করে যাচ্ছেন তখনকার সাধন এই ছিল সেখানে গিয়ে যখন সেখানে সব ব্রজবাসীদের নিয়ে যাচ্ছেন যত খড় যত যত ক্ষীর এই ক্ষীর মানে ওই দুধ যেটাকে বলে সমস্ত কিছু নিয়েছেন মাখন আদি ঘি সমস্ত নিয়েছেন কৃষ্ণকে উপহার এই কংসকে উপহার দেবেন সেগুলো নিয়ে যাচ্ছেন ওখানে যখন খাজনা দিতে যাচ্ছে চলে গেছেন সেই সময়তে এখানে ব্রজধামের মধ্যেই কমাস এই বাচ্চা কৃষ্ণের এখানে একটা বিপদ হয়েছে সেটা কি না বলেছিলাম কংস যখন ইনফরমেশন পেয়েছিল যে তোকে মারবে সে ব্যক্তি জন্ম হয়ে গেছে এইটাও পেয়ে খবরটা বের মাথা গেছে খারাপ হয়ে সে আর ঘুমোতে পারছে না সে খেতে বসে চান করতে যেখানে দেখছে সেখানে ভয় পাচ্ছে সে আতঙ্ক পাচ্ছে সে এখন চিন্তা করছে কি করে এগে মারা যায় তো আমি কী করো বুঝবো কোনটা সেই আমাকে মারবে এক কাজ কর। অত হিসাবের দরকার নেই সব বাচ্চাগুলোকে মেরে খায় অত হিসাবে কি দরকার কোন বাচ্চা আমাকে মারবে কী হিসাব করবো কাউন্ট করা যাবে না সব বাচ্চা যত ছ মাসের বাচ্চা আছে দু মাসে এক ছ মাসের সব মেরে খেল এগুলো আদেশ করলো পুতনাকে আমরা যখন আমি যখন পরিক্রমা করিচ্ছুরাশি কোষের করতে করতে জঙ্গল দিয়ে যেতে এসে শান্তনুকুণ্ড দিয়ে ঢুকি শান্তনুকুণ্ডতে আমাদের ব্রজবাসী অনেক উচ্চ শিক্ষিত আছে সব পোস্ট গ্র্যাজুয়েট অনেক ভালো ভালো সব ব্রজবাসী খুব ভালোবাসেন তাদের ঘরে রুটি ফুটি খেয়ে সেখান থেকে আবার সেই রওনা হয় সেইখানে যেতে যেতে সেখানে ফেঁচিড়ি গাঁও ফেঁচিড়ি সে গ্রামটার না। সেটা হচ্ছে পুতনার গ্রাম পুতনা সেখানে জন্ম হয়েছে খেচড়ি খেচড়ি মানে খেচড়ি যিনি উড়ে যান যেছে যে এই যে এইসব মানে যে জাগর রাক্ষসী আকাশে উড়ে যেয়ে যেতে পারে এই যে এই নাম থেকে হচ্ছে খেচ ফেচড়ি গাঁও ওদের অপভ্রংশ নাম হয়েছে এই গ্রামেতে পুতনা জন্মেছেন আর পুতনায় আবার সমস্ত কংসার সহায়তা করেন বকা এবং বকি দুজনের নাম বকা শুরু ভাই আর বোনের নাম হচ্ছে বকি বকা বকি এই দুজনে ভাই বোন এরা সহায়তা করেন কার কং কংসের পেটুয়া তারা কংসকে সহায়তা করেন নানা রকম সাহায্য করে থাকেন কি কি সাহায্য লাগবে কংসের কংসের সাহায্য হলে নানা রকম সাহায্য একে মেরে ফেলে উড়িয়ে দাও রাগবে না আর ভগবান বলে কিছু রেখো না ভগবান উড়িয়ে দিলে আমাদের সুবিধা হবে ভগবানের চোখ কানা করে দাও ভগবানের কান কানা করে দাও বন্ধ করে দাও তাহলে আমাদের সুবিধা ব্যবচার করব। হ্যাঁ জগন্নাথের হাত পা নেই বলে আমাদের সুবিধা হয়েছে যদি জগন্নাথে হাত পাওয়া তো তাই কী হতো এরা মূর্খ বোঝে না জগন্নাথের সব আছে জগন্নাথ জগৎকে বঞ্চনা করবার জন্য এই রূপ ধারণ করেছেন যে মূর্খের দল দেখ আমি কিছু দিতে পারি না আমি এরকম হয়েছি হাত পানে নেই তোরা আবার যা বাজারে তো স্বামী স্বামী স্ত্রীর কাছে যাচ্ছে বাজারে বন্ধুর কাছে যাচ্ছে কোটিপতির কাছে কে বলছে কিছু টাকা দিন না সুবিধা হবে কৃষ্ণের কাছে যাচ্ছে না জানো তো কৃষ্ণের আমার রয়েছে কিছু দিতে পারে না ওই পুজো করতে হয় এমনি করি বিশ্বাস করি এই জন্য মহাপ্রভু যখন সার্বভৌমের সঙ্গে বিচার করেছিলেন তার বিস্তৃত আলোচনাটা চৈতন্য চরিতামিত নেই এটা নীলাচলে বেদান্ত বিক্ষা যেটা আজ থেকে পাঁচ বছর আগে পাবলিকেশন হয়েছিলো সেটা সবাই বুঝতে পারবে না যারা বেদান্ত মায়াবাদী পড়েছেন বেদান্ত পড়তে গেলে তুমি ইউনিভার্সিটিতে বেদান্ত বলি মায়াবাদী পড়তে হবে গৌরী বেদান্ত পড়াবে না তো তোমাকে একমাত্র বিয়েইচিউ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে দু রকম বেদান্ত পড়াবার ব্যবস্থা আছে একটা হচ্ছে গৌড়ীয় বেদান্ত গোবিন্দ ভাষ্য আর একটা হচ্ছে মায়াবাদী সেখানেও যে গৌড়ীয় বেদান্ত পড়ায় সে আবার নিজে মায়াবাদী এবার বলছো কি শিখবে যে সে তোমাকে বিএইচ ইউতে বেদান্ত পড়াবে আমি ঘুরে ঘুরে দেখেছি তাদের সঙ্গে আলোচনা করে যে যেতাম সব কৌতূহল থাকতো বিএইচতে সবসময় ডিপার্টমেন্টে সে সেই যে পড়াবে সে নিজেই ভগবানের যে দৃঢ় বিশ্বাস সেই সব নেই সে পড়াচ্ছে ফিলোসফিটা জেনে নিজে পড়াচ্ছে এখন তার কী শিখবে তাহলে চৈতন্য মহাপ যে নীলাচলে বেদান্ত ব্যাখ্যান প্রভুপাদের অনুমোদিত এটা যারা সেই রকম অবস্থায় উঠেছেন এখানে আলোচনা করা হলে বুঝতে পারবে যে ভগবানের যে হাত পা নেই আদি সব কিছু বেদান্ত সব যুক্তি তুলেছেন কে সার্বভৌম ভট্টাচার্য সব উত্তর দিয়েছেন মহাপ্রভু এত সুন্দর উত্তর মানে কল্পনা করা যায় বাবা যায় না এই জন্য প্রভুপাধে একটা ভাষায় বলেছেন জগৎবাসী জনকে বঞ্চিত করবার জন্য জগন্নাথ নিজের হাত পাগুলো লুকিয়ে ফেলেছেন প্রমাণ করতে দেখ আমি কিছু দিতে পারি না টু প্রু জগন্নাথ ক্যানট গিভ ক্যানট গিভ এনিথিং টু ইউ হ্যাঁ ক্যানট গিভ এনিথিং এই জন্য তিনি এরম রূপ ধারণ করেছেন জগৎবাসীকে বঞ্চনা করা এখানে আমরা দেখলাম যখন সেই যখন সেই চলে গেছেন মথুরায় এখানে কংসের প্রেরণায় পুতনা বাজারে বেরিয়ে পড়েছে যত বাচ্চা মারবে সে এখন নন্দব্রোজাতে যত বাচ্চা আছে ঘরে ঘরে সে মেরে বেড়াচ্ছে সবাইকে যেখানে যা বাচ্চা ঢুকে পড়ছে তাদেরকে মেরে ফেলছে এখন এই নন্দব আর বাড়িতে সে ঢুকেছে অল্পের উপরে আমি বলছি বিস্তৃত আলোচনা কার্তিক মাসে হয়েছে সেখানে ঢুকে পড়েছে এমনভাবে ঢুকেছে সে আর বলবার কিছু নেই মনে একটা বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী এসছে তার রূপ আর তার তেজ সে ঢুকছে মালা পরে মানে কল্পনা করে তাকিয়ে থাকতে চশোদা মা রোহিনী মা এরকম তাকিয়ে রোহি কে এলো আমাদের লক্ষ্মীদীপী এলো নাকি বৈকুণ্ড থেকে এইভাবে তারা এসে এসে সোজা কি হলো আদর করতে যেমন মায়েরা করে পাড়াপড়শি বলে আব কোথা থেকে এলো আমার বোঝাতে তো এরকম দেখিনি হয়তো কোথা থেকে এসছে হয়তো গিয়ে বাচ্চাটাকে এজে যশো দে বাচ্চাটাকে কোলে নিল নিয়ে যশোদা মা কিছু বলতে পাচ্ছেন না তার কাছ থেকে চেনেন না কোনো দিন অথচ যশোদা মা তার তাকিয়ে কোনো বাক্য বলতে পারছেন না যেন হিমনোটাইজড হয়ে গেছে আগে কোলে নিয়ে নিল সব কিছু করছে আদর করছি সব এবার কিছু বলতে পারছেন এবার প্রশ্ন হতে পারে জগৎবাসী প্রশ্ন করছেন যে যশোদামা রোহিনীমা এরা তো ভগবানের নিযোজক তাহলে এদের কেন মায়া গ্রাস করলো কেন বুঝতে পারলো না এটা যে রাক্ষসী এই প্রশ্ন আসবে এইসব ভাইটাল প্রশ্নগুলো দু একটা উত্তর আমি দেবো আগ বাকি আমি বিস্তৃত আলোচনা করবো সেখানে বলছেন যে ভগবানের স্বজন সজ্জন বিমোহীনী মায়া আর বিমুখজন বিমোহীনী মায়া ভগবানের যে মায়া যেটা অনন্ত মায়া তার মধ্যে মোহনবিদ্যা যেটা দিয়ে ভগবান করে থাকেন সবাইকে অবাক করে দেন সেই মায়ার মধ্যে একটা হচ্ছে সজ্জন বিমোহীনী মায়া নিজজনকে তিনি মোহিত করে দেন কার্যসিদ্ধির জন্য লীলাপুষ্টির জন্য নিজজনকে সেটা যোগ মায়া করে আর বিমুখজন যারা বিমুখ ভগবানের তাদেরকে মায়া যে মোহিত করেন সেটা যোগ মায়া করেন না মহা মায়া করে বোঝা গেল কি বলল এবার সজ্জন বিবহিনী মায়া যেটা সেটা বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবানের লীলাকে পুষ্টি করবার জন্য অন্য কোনো কারণ তার নাই কেন শাস্তে আমরা বিচার পাই যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না পুতনা তো মায়া তাহলে কৃষ্ণের সামনে মায়া কি করে কি করে এলো বলে এটা কৃষ্ণদের অ্যাপ্রুভাল ছিল এটা কৃষ্ণের অ্যাপ্রুভাল ছিল কৃষ্ণ চাইছে এটা হোক এটা হলে পরে লীলাটা হবে জগৎবাসী জানতে পারবে কৃষ্ণের অনুমোদন ছিল সেই জন্য কৃষ্ণকে কোলে নিতে পারলো তার রাক্ষসীর ক্ষমতায় কৃষ্ণকে কী করে খুলে নেব এগুলো করে সে যখন গিয়ে আড়ালে কৃষ্ণকে স্তনে বিষ মাখিয়ে এসে তাকে এবার পান করাচ্ছে যশোধবা নন্দবাবা এই নন্দবাবা তো নেই সেখানে বলছেন এই অবস্থায় গোপাল তো চোখ বুঝে রয়েছেন এই সেই অবস্থায় কি করলেন তিনি বুঝতে পারছেন যে এই বদমাইশি করার জন্য এসছে আমাকে মারবে রাক্ষস খোস দৈত্য দান এদের ইচ্ছা হলো যে আমার যে উপরে কেউ মাথার উপরে যেন কেউ না থাকে তাহলে আমাদের স্বেচ্ছাসেবীতে সুবিধা হয় তা ভগবত বস্তুকে উড়িয়ে দাও এটা হচ্ছে অসুরের ধর্ম ভগবান বস্তুগুলো কিছু রেকো না সেই জন্য অসুরের ধর্ম হলো তারা সবসময় ভগবানকে ধ্বংস করে দেবে অগাসুর বকাসুর শিশুপাল তাদের সবার জড়াছন্দ সব জায়গা কৃষ্ণকে উড়িয়ে দাও কৃষ্ণ রেখো না উড়িয়ে দাও জগৎ থেকে আর জড় সংসারও বলছে জড়বাদী তারা এখন ভগবান ভগবান কিছু নেই তারা জগৎকে এই ফিলসফি এই দর্শন শেখাচ্ছে আবার তারা বাড়িতে সত্যনারায়ণ পুজো করছে আবার গোপনে সত্যনারায়ণ পুজো করছে বাইরে দেখাচ্ছে সুন্দর বোঝা গেল কি বললাম এই কি বলতে চেয়েছি তার মগজে আছে বুঝতে পারছি তাই এখন পুতনাকে ভগবান কি করলেন তো এসছে যাই হোক আমাকে বিষ পান করি স্তন তান করি যাকে যাক এখানেই তো কৃষ্ণের বৈশিষ্ট্য যে আমাকে মারতে এসছে তথাপি একে আমি ধাত্রী উচিত গতি দেব এখন পুতনার কি অবস্থা পুতনার অবস্থা কাহিল পুতনাকে যখনই সে স্তন পান করছে তো প্রাণ সমেত সেটাকে টান প্রাণ সমেত টেনে নিচ্ছে সেই সময় পুতন অবস্থা খারাপ পুতন খারাপ পুতনা তো মাযাজাল জল বিস্তার করে রূপ ধারণ করেছে বাচ্চা কামড়ে দিয়েছে কি করব বাচ্চা না চৌ বাচ্চা ফেলে দেয় তারি করে তারি করে ফেলে দেড়ে ফেলছে আজ চাই কখনো গোপাল গোপাল যায় গোপাল গোপাল যখন চিৎকার করে বলছে চিৎকার করে বিতনার কি অবস্থা সাঞ্চাল মিথ প্রবাসী নিষ্পিড মান খিল জীব মর্মণী বিবৃত্ত নেত্যে চরণো ভুজৌ মুহুর প্রসিন্ন গাত্তা ক্ষিপতি রো রৌদ পুতনা আমায় ছেড়ে দে আমায় ছেড়ে দে আমায় ছেড়ে দে গোপাল মা এত তাড়াতাড়ি ছেড়ে দেবো আমি যাকে ধরি তাকে ছাড়ি না আর যাকে ধরি না তো ধরি না আর যাকে ধরি তাকে ছাড়ি না আমি তুমি ছেড়ে দেবো বললে আমি ছাড়বো কি করে সত্যিই ছাড়িনি ও মরে গিয়ে পড়ে গেছে তারপরেও গোপাল ধরে রয়েছে গোপাল ওই স্তনের উপর বসে রয়েছে ওখানে সব হই পড়ে গেছে গোপাল গেয়ে গোপাল গেয় মানে মরে গেল গোপাল গোপাল শেষ আমাদের গোপাল আর নেই নন্দবাবার এতদিন ব্যাটে ছেলে হলো সেও গেল শেষ কোথায় চলে গেল দেখো অবস্থা হ্যাঁ আর পুতন তো কয়েক হাতরাস আমি যে হাতরাস জংশনে নাম এই হাতরাসে চলে গেছে পুতনার হাত তাই পড়েছে। হাতরাস সেখান থেকে কত কিলোমিটার দূরে কত কিলোমিটার দূরে হাত্রাস জংশন বুঝিয়েছ এবার পুতনার শরীরটা কল্পনা করে দেখো কিরকম বিবৎস শরীর সেটা নিয়ে যখন গেছে সেখানে পড়ার পর বজুবাসীরা পাগলের মতো বেরিয়ে পড়েছেন যারা নন্দবাবার সঙ্গে গেছেন খাজনা দিতে তারা তো গেছে কিন্তু যারা রয়েছেন তারা তো পাগল লেগে সব কঁচ কঁচ গোপাল কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখে রাক্ষসী এক করে রয়েছে চোখ মুখ ঠিক পড়ে রয়েছে আরে তাহলে গোপাল গেল কোথায় খুঁজে ও বাবা গোপাল পাহাড়ের ওপর জানো তো তো অনেক বড় তার ওই ও সনের ওপর ওই ধরে পড়ে রয়েছে কামে গোপাল থেকে আশ্চর্য বাবা গোপালকে সে বোঝবাসীরা গিয়ে কোনো মতে ছাড়িয়ে ছুড়িয়ে এদিকে চলে আয় সে এসে যশোদা মা তো মূর্ছা একেবারে মারা গেছেন প্রায় ও জীবন নাই আর সেই অবস্থায় যশোদামার কাছে এসে খবর পৌঁছালো যে গোপাল মরেনি আছে বেঁচে সেই গোপালকে নিয়ে যশোদা মায়ের কি অবস্থা তো আর এদিকে নন্দবাবা যে ব্রজ থেকে ব্রজ থেকে গেছিল সেখান থেকে যে ফিরছে সেখান থেকে ফেরবার সময় নন্দবাবার মাথা ঘুরছে কেন যে যাকে ভালোবাসে তার কিছু অমঙ্গল হলে এখানে সব ভেতরের সেন্সেশন হয় হবেই সেখান থেকে কাঁপছে শরীরটা আর কী না কী গোপালের জানি না কংসের এরকম অত্যাচার শুনেছি কংস বাচ্চা বাচ্চাকে মারছে জানি না আমার ওখানে গোপালটা কি হলো সত্যি সত্যি এসে যা আর যখন আসছে তখন যে ব্রোজমণ্ডলে হাজার হাজার লোক খালি চিৎকার করছে দৌড়াচ্ছে পুতনা যেখানে আছে হ্যাঁ মার্গায়েও মারগয়েও মার্গয়েও মরে গেছে পুতনা সেখানে ছুটছে এই কি হলো হইচই আরে পুতনা আরে পুতনা কোথা থেকে এলো বলো তোমার ছেলেকে এরকম মারতে এসেছিল হ্যাঁ মেরালার কা আমার ছেলেকে মেরে ফেলতে দৌড়ে দৌড়ে আসছেন তো ছুটে একদম এসে শোনেন সব ঘটনা শুনলেন শুনে দেখলেন গোপাল যাই হোক মরেনি গোপাল ঠিক আছে গোপালকে নিয়েছে ব্রাহ্মণ বৈষ্ণব দেখে প্রচুর পরিমাণে সস্তায়ন আরম্ভ করল সে দেখে এনে ব্রাহ্মণে যজ্ঞ করালেন যজ্ঞ করে সে ব্রাহ্মণরা একেবারে সে গোপাল গোপাল সে গোপালকে কোলে নিয়েছেন নিয়ে যশো ধরে রয়েছেন এবার কালো গয়ের কালো গা গৌ আছে সেই মা তার পুচো দিয়ে সে গঙ্গা জল যমুনা জলের ছিঁড়ে দিচ্ছেন ওম কৃষ্ণা আয় নব বাসুদেব আয় নৃসিংহ আয় নম নবা এই কৃষ্ণকে কৃষ্ণের মন্ত্র দিয়ে ঝাড়ছে কৃষ্ণা আয় নব গোবিন্দা আয়নব বাসুদেব কৃষ্ণকে কৃষ্ণকে মানে কৃষ্ণকে কৃষ্ণের মন্ত্র দিয়ে ঝাড়ছে বোঝে এবার কাণ্ড কারখানা হ্যাঁ এবার ঝড়ে ঝুঁড়ে একাকার হলো যাক ব্রাহ্মণটা বলছি যা বেঁচে গেলে তা যশোদমা নন্দবাবা পায়ে ধরে বলছে ব্রাহ্মণ বৈষ্ণবের আশীর্বাদে তুই আমার ছেলে মরলো না আমার ছেলের যে অবস্থা আজকে বাঁচার কোনো কথাই ছিল না বলুন আপনাদের কি কী দেবো দাঁড়ান বলে সব যা আছে ঘর সব নন্দবাবা এরকম যেমন যেমন আমাদের শচিনন্দন গৌরহরীর পিতা যেরকম ছিলেন সেই রকম এক একই তো উনি তো ঘরে যা কিছু সব বিতরণ করতে আরম্ভ করলো সমস্ত দিতে আরম্ভ করলো দিয়ে যাক আমার ছেলেটা বাঁচা গেছে বাঁচলো কিছুদিন এইভাবে ভালো করে তাকে রক্ষা করার চেষ্টা করলেন আর পুতনাকে কি করলেন পুতনা ওই রকম শরীর নিয়ে পড়ে রয়েছে ওটাকে কি করা যায় বজের মধ্যে পাহাড়ের মতো সব কি করলে কুঠাল কুদাল সব নিয়ে এলে এসব আঙুলটাই হচ্ছে এখান থেকে অতটা এমন একটা একটা আঙুল এটা এখন হাজার হাজার বোঝবাসী কাটতে আরম্ভ করলো টুকরো টুকরো করে হাত পা তার জানু আঙুল সব কাটতে টুকরো টুকরো না করলে জ্বালাবে কি করে ও টুকরো টুকরো এক এক জোরে এক একগি নিয়ে গেল নিয়ে গিয়ে আগুনে জ্বালাচ্ছে কাঠের তো নেই জঙ্গল আর যখন পোড়াচ্ছে তখন সেখানে থেকে চন্দন আর অগরুর গন্ধ বেরোচ্ছে বলে হ্যাঁ পুতনার শরীর পোড়াচ্ছে অগরু আর চন্দনের গন্ধ কেন বলে পুতনা শরীরে যেহেতু গোপাল স্তনে মুখ দিয়েছিল সেহেতু তা শরীরটাকে এমন করে দিয়েছেন সেখান থেকে গোপালে এবার চন্দনের গন্ধ বেরোচ্ছে অগরু চন্দনের আর সেই গোপাল দয়াল গোপাল কি করেছিলেন সেই তাকে ধাতৃ উচিত আর সেইটা গিয়ে আমি বলতে গিয়ে সুখদেব গোস্বামীকে যে দুটো আমি বলেছিলাম সে দুটো দিয়ে আকর্ষণ করে তার ছেলে ছেলেটাকে নিয়ে যে চলে গেছিল পাহাড়ে বলেছিলাম আগে এই দুটো দিন যে শ্লোক ভাগবত শিখিয়ে দিয়েছিলেন হ্যাঁ তত অঞ্জম কংবা দয়ালম শরণ অহো ব কিম সায়া লেবে জিগাংয়া যদি অসাধ্যম ধাতম শরণম বজেম বলা হয়েছিল এই শ্লোকটাই তো বলা হয়েছিল যে গোপালের করুণা দেখো অন্যান্য দেবতার মূর্খের মতো ভয়ন করছ বিপদ তারিয়ে দেবে তোমাকে বিপদ তাড়িনি আর এই বিপদটা তারাবার পর তুমি কি করবে ওকে যদি জিজ্ঞেস কর আচ্ছা তোর বিপদ তার আবার পথ তুই কি করবি তুই তো আবার কোটি বিপদে ঝাঁপ দিবি ওই জন্য বিপদ যদি সারাতে হয় গোবিন্দেরই আরাধনা করতে হবে বাস্তব বিপদ যাবে আর সেখানে আরেক শ্লোক বলেছিলাম হ্যাঁ সেখানে বলেছিলাম বরহ পীরা নটমর বপু করণ যেখানে আমাদের গোপ কুমারের গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলল বংশীবাদন করছে না বাচ্চাগুলো সব ছুটছে ছেলেগুলো এবার গৌচারণ করে ফিরছে সেই সময় গোপ গিয়ে সিদ্ধি গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলন হলো এই যে কথাটা বলা হলো এবার এখানে ঠিক সেই সিকুয়েন্স সেই ঘটনা গৌচারণের পর কৃষ্ণ সব সখাগণকে দিয়ে ছুটে ছুটে আসছেন সেই ঘটনাটি এই শ্লোকের মাধ্যমে বলল সৌন্দর্য কৃষ্ণ সৌন্দর্য মাধুর্য কৃষ্ণের গুণাবলী বলবার পর শোনবার পর সুখদেব গোস্বামী কী করেছিলেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতী ন কাঙ্ক্ষি তাকে আকর্ষণ করে চেনে চেনে এনেছিলেন এখানে আত্মারাম কে আত্ম মনয়ো নিরন্থায় উরুক্রমে কুরবন্ত অহেতু কিং ভক্তি ভূত গণম হরি সেটি তো বলেছিলাম আত্মারামগন্থা অপি উরুক্রমে কুরন্তী অহেতুকিং ভক্তি উরুক্রমে উরুক্রমেতে উরুজারকম ক্রম করে অহেতুকি ভক্তি করেন অহিতুকি ভক্তি করে থাকে কৃষ্ণের চরণ কৃষ্ণের এমন ক্ষমতা ব্রহ্মজ্ঞানীকে আকর্ষণ করে তাকে ভক্তি দিয়ে দেবে দেখ আমার মজা দেখ আমার সৌন্দর্য দেখ কৃষ্ণের যে সাড়ে চব্বিশ অক্ষরের কথা বলা হচ্ছে কাম গায়ত্রীতে কামগায়ত্রী হিসাব করলে সবাইকে দেয়া হয় না ব্রহ্ম গায়ত্রী কামগায়ত্রী কামগায়ত্রী যখন দেওয়া হয় কামগায়ত্রী এগুলো সব এগুলো সব গোপন জিনিস অনেক এখানে সাড়ে চব্বিশটা অক্ষর আছে সাড়ে চব্বিশ অক্ষরের প্রত্যেকটা অক্ষর চাঁদ চন্দ্রমা পূর্ণচন্দ্রমা এগুলো সব কৃষ্ণের শরীরকে বর্ণনা করে কামগায়ত্রী কামগায়ত্রী যে পুরো কৃষ্ণের শরীরের বর্ণনা সৌন্দর্য কপাল থেকে আরম্ভ করে মুখমণ্ডল থেকে আরম্ভ করে সব পুরো শরীর নখর আসি বংশীবাদন করছে নাম ভাবে নখর আশি সৌন্দর্য পদনক সৌন্দর্য এই সাড়ে চব্বিশটা চন্দ্রমা পুরো কৃষ্ণের শরীরে বিরাজ করে চাঁদের হাট বসেছে অনন্ত আনন্ আনন্দের উৎসব হচ্ছে অক্ষতাম ফল মেদম না আমরা আলোচনা করি অক্ষতাম ফল মেদম না পরম বেদাম আখের চোখের সার্থকতা কোথায় চোখের সার্থকতা কোথায় বলে চোখের সার্থকতা হল গোবিন্দ দর্শনে গোবিন্দের রূপ দর্শনে গোবিন্দের এই আনন্দময় লীলা দর্শনে অক্ষতাম ফল মেদাম না বেদাম অন্য কোন উদ্দেশ্য চক্ষু যদি কাউ থাকে সেই চক্ষুর পূর্ণ সফল করে নাও এই কৃষ্ণকে দেখে এই জগন্নাথকে দেখে যদি চোখ থাকে সেই জন্য সেখানে বলছেন যে এখানে এই পুতো নাকিবার কেটে কেটে তাকে পোড়ানো হল হয়ে তারপরে এই সমস্ত প্রথম ঘটনা গেল বিভিন্ন ব্রজের মধ্যে গোপালকে নিয়ে বিভিন্ন গান করতে ব্রজবাসীরা খুব গান করতে পারে এক একটা ঘটনাকে কেন্দ্র করে তার গান রচনা করে দেবে আমরা যখন বিভিন্ন দিনেতে এগুলো স্পেশাল দিন আছে সেই সব দিনেতে কবিয়াল গান হয় অর্থাৎ ব্রজমন্ডল থেকে ওই বর্ষানা থেকে বর্ষানার যারা ব্রজবাসী আছেন ওরা যাবেন কোথায় নন্দগ্রামে আবার নন্দগ্রাম থেকে ব্রজবাসীরাও আসবেন দুটো সভা হয় সেই সভাতে দিনের পর দিন বেশ কয়েকদিন হবে সেখানে যারা বর্ষানা থেকে এসছেন তারা রাধা রানীর গণ তারা রাধারানীর গুণাবলী বলবে আবার যারা নন্দগ্রাম থেকে এসছেন সেই কবি আবার কৃষ্ণের গুণগান বলবে বলে ওকে হারিয়ে দেবে ও আবার ওকে কবি সঙ্গে সঙ্গে ওকে হারাবে কবি গান মানে সঙ্গে সঙ্গে রচনা করবে বলবে অপূর্বই সব এইভাবে হয় কৃষ্ণের গুণাবলী রাধার গুণাবলী যেমন সুখ আর শাড়ি বলে থাকে যেভাবে সে মানে দেখবার মতো মজা এইভাবে হয়ে থাকে এখন এইখানে তাকে নিয়ে অনেক গান রচনা হচ্ছে সবকিছু হচ্ছে এর মধ্যে আর একটা ঘটনা ঘটল সে শিশু শরীর ফিরছে এরকম হয়তো পড়ে থাকে শিশু আবার সরতে শিখেছে অঙ্গ পরিবর্তন আর তার সঙ্গে তার জন্মতিথি আবির্ভাব তিথি মিলে গেছে যশোধামানন্দ বাবা কি করেছে না লা বিরাট উৎসব করো ভান্ডারা ভোগা ভাণ্ডারা লাগিয়ে দিয়েছে বিশাল বিশাল উৎসব সমগ্র ব্রজুমন্ডলের নিমন্তন্ন কে কোথায় আছে আসো খাবে এবার সেখানে তো ঘরে তো জায়গা হবে না বাইরে বিশাল চত্বর ব্রজুমন্ডলের বিশাল জায়গা সেখানে সব মাঠে সব ব্যবস্থা গাছপালা ঘেরা সুন্দর জায়গা সেইখানে তো খাওয়া দাওয়া উৎসব হচ্ছে বিশাল বিশাল সব কূপ কূপ তৈরি করে যার মধ্যে রসগোল্লা পানতুয়া দই সমস্ত রাখা হচ্ছে কল্পনা করা যায় না এবার এ ইতিমধ্যেই যশো চিন্তা করলেন বাচ্চারা ঘুমাচ্ছে গোপাল ঘুমিয়ে পড়েছে এক কাজ করি এই সকট শকট মানে একটা এই গরুর গাড়ি এটা ভালো সুন্দর সাজানো তার মধ্যে অনেক মালপত্র রয়েছে ভালো ভালো এখনো বোঝাই করা এখনো খালি করা হয়নি বললেন এই তলাটাতে ভালো আছে তলাতে ছায়া আছে ঘাসের ওপর ভালো করে একটু কিছু বিছিয়ে কাপড় ভাব বিছিয়ে গোপাল একটু সুখ এখানে কেউ দেখতেও পারবে না জ্বালাতন করবো ওখানে সব হই হচ্ছে যশো তো গিয়ে যত ব্রজবাসী আছে তাকে জড়িয়ে হচ্ছে আদর করছে সব কথা বিভিন্ন ব্রজবাসীদের মায়েদের যেরম থাকে সংসারে করতে হটা হঠাৎ একটা ঘটনা ঘটলো সবাই দেখলো হঠাৎ এই শকটটা হ্যাঁ এবার পুতুলের মতো ওই খড়কুটের মতো উড়ে গেল ওই কী হলো শকটটা উড়ে যাচ্ছে গিয়ে থেকে আচনি পড়ল নিচে দুম করে আরে কী হলো বাচ্চাটা ছিল তলায় এই গিয়ে বাচ্চা না বাচ্চাটা তো কিছু হয়। কি হলো এটা শিশুগণকে জিজ্ঞেস কি হয়েছে রে এই বলে মা কি বলবো এই গোপাল কি করল ছোট ছোট পা দিয়ে টুক করে এরকম জানে না হ্যাঁ আমরা ঠিক বলছি আমরা দেখলাম গোপাল এরম খেলতে খেলতে জেগে পড়েছিল পা এরম করতে করতে পাটে এরাম মারলো আর সকালটা উড়ে চলে গেল নন্দবাবু হচ্ছে তো পাগলের দল আমার এই কচি বাচ্চা ও কি হয় নাকি এই ভাই বলছেন কথাটা ঠিকই নন্দববার বাতশাল সেই কারণে এইসব বিশ্বাস করবে ভগবানের যাই হোক যাই হোক আমার বাচ্চাটা যে বেঁচে গেছে এটি হচ্ছে বড়ো কথা আর বাচ্চাটা মারা যায়নি এটা বড় কথা যা যা হয়েছে হয়েছে বাচ্চারা উল্টো পাল্টা বলছে কেউ দেখেনি বলতে পারছে না এটা কিছু হয়েছে কিন্তু চিন্তায় পড়ে গেলেন তাহলে আমার বাচ্চাটাকে নাসের জন্য কিছু ব্যবস্থা চলছে ষড়যন্ত্র হ্যাঁ বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে বাচ্চাটাকে মারবে আমার মনে হচ্ছে কিছু কংস মংস কিছু একটা করছে হ্যাঁ একটা কোনো এর মধ্যে একটা প্ল্যান চলছে কি করা যায় এই করতে করতে আবার কিছুদিনের মধ্যে বসে রয়েছেন কে এই যশোদামা কোলে নিয়ে বাচ্চাটাকে বাচ্চাটাকে কোলে নিয়ে বসে রয়েছেন হঠাৎ বাচ্চাটা বিশাল ভারী হয়ে গেলো এই বাচ্চাটা এত ভারী হচ্ছে কি করে এইটুকু কচি বাচ্চা ভারী হচ্ছে একেবারে রাখা যাচ্ছে না গোলে তখন সে বলছে বাচ্চাটা এত ভারী হয়ে গেল কী রাখতে পারছি না আশ্চর্য কথা বাচ্চা তো আসে বাচ্চা নয় বাচ্চাটাকে তখন আস্তে করে ঠিক আছে মাটি দিয়ে থাকে এত ভারী লাগছে খান আমি কি দুর্বল হয়ে গেলাম কচি বাচ্চা ভারী বলো কেউ সঙ্গে সঙ্গে দেখে কোথা থেকে বায়ু এরাম ভাই চারিদিকে ধুলো ধূসটা একেবারে কাকর উঠছে ধুলা উড়ছে যশোধ মায়ের চোখ একেবারে খানা করে দিলো সব রোহিণী মা কেউ কিছু দেখতে পাচ্ছে না যা আছে অন্ধকার হঠাৎ দেখে বাচ্চাটা সোথায় নিয়ে চলে যায় হ্যাঁ বাচ্চাকে দেখা যাচ্ছে না চারিদিকে খোঁজ খোঁজ বাচ্চা নেই ব্যাস যশোদমা হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে পড়ে গেলেন উর্ছা মারা যাওয়ার মতো অবস্থা কেউ কিছু বুঝতে পারলো না দেখলো এটা ঘূর্ণিবাসের মতো এলো বাচ্চাটাকে খড়কুটের গেছে। কি হলো ব্যাপারটা খোঁজ খোঁজ করে দেখে সেই দৈত্যটাকে শ্বাসরোধ করে ওখানে ফেলে রেখেছে সেটা হচ্ছে তিন তিনবর্ত এই তুলে নিয়ে চলে গেছে তাকে এবার এইভাবে যশোদমা নন্দ বাবা এবং ব্রিজের নন্দ উপানন্দ অধিনন্দ উপানন্দ যত আজ সব চিন্তায় পড়ে গেল মানে ভাই ওদের সব একই নাম নন্দ উপানন্দ অধিনন্দ সব সব নাম এদের হ্যাঁ সব চিন্তায় পড়ে গেল হায় হায় আমাদের গোপাল তো মরে যাবে কিচ্ছু করার নেই কী করবো আমরা সব চিন্তায় পড়ে গেল আর কী করে সে দেবে চিন্তা করবে কিছুতেই বোঝা যাচ্ছে না এইভাবে চিন্তা করতে করতে তারা পাগল হয়ে যাচ্ছেন আমি কি করব এখন কি উপায় আছে এইভাবে তারা চিন্তায় পড়ে গেছেন ইতিমধ্যে চিন্তা পড়ে গেছে এবার চিন্তায় পরে গিয়ে এবার যখন তারা মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার পরস্পরের মধ্যে চিন্তা হয়ে গোপালকে বাঁচানোর জন্য একটা আমাদের কিছু চিন্তা করতে হবে এমন যেন গোপালকে কিছু না করতে পারে কি করব সেই সময় কি হলো হঠাৎ সেই সময়ের মধ্যে একবার গর্গমুনি ভ্রমণ করতে ইতিমধ্যে গোপাল বড় হয়েছে আস্তে আস্তে বড় হচ্ছেন অনেকটা বড় হয়ে গেছেন এখানে গর্গমুনি চলে এসছেন ভ্রমণ করতে করতে গর্গমণি হলেন যে যদু ওরা আছে ওই মথুরার যে যদুকুল তাদের কুলাচার্য তিনি এসছেন এসে ভ্রমণ করতে করতে বাবা তাকে হাতে পায়ে ধরছেন নন্দবাবু খানিক বড়ো আনন্দ আপনার মতো সাধুর দর্শন এত চারটিকেই কথা না আচ্ছা একটা কথা আমার ছেলেটার এখনও নামকরণ হয়নি যদি নামকরণ করে দেন গর্গমণি হচ্ছে তুমি খেপেছো নাকি আমি হচ্ছি যদুকুলের আচার্য যদি বাজারে ছড়াছড়ি হয়ে যায় কথাটা যে আমি তোমার ছেলের নামকরণ করেছি তাহলে কংস ঠিক বুঝে যাবে আমি নি তুমি এই ছেলেটা তোমার ছেলে মা অর্থাৎ এই তোমার ছেলে নয় এটা হচ্ছে বাসুদেবের ছেলে ধরে নেবে কত এগুলো করো বিপদ তখন বলেন কেউ জানতে পারবেন খাটালের হতো লুকিয়ে করবো চলুন না দয়া করে খাটালের হতো লুকিয়ে সেখানে নামতারক নামকরণ হবে নামকরণের সময় কি কী ঘটনা ঘটলো কালকে এই সব ব্যাখ্যা করে আমরা আরও এগব বজে বজই কমন্দনম সমস্তখণ্ডন ভজে ভজন সম সভক্ত চি তরঞ্জন সদৈব নন্দনন্দনম বাঞ্ছাকালপতর্ভ কে পাশে পতি তানঙ্গ পাবনে ভেষ্ণভ্যো নমো নম